পরিবেশিত অডিও লেকচার সিরিজ এই সিরিজ আলোচিত হবে আমির আসসালামাইকুম ওরহমতুল ইসমিল্লাহি রহমান রহিম আলহামদুলিল্লাহ মাহমদ ওয়াই্লাম তলিমানের সঙ্গে আলী ইবনে আবিতাল ইব্রাহিআলাতলা আহু যে জিহাদে অংশগ্রহণ করেছেন সেই বর্ণনা আমরা আজকের পর্বে উপস্থাপন করতে যাচ্ছি জিহাদ একটি ফরজ আমল এই বিষয়ের গুরুত্ব এবং বাধ্যবাধকতা সম্পর্কে মুসলিমরা উদাসীন ফিখের দৃষ্টিকোণ থেকে এটি নিঃসন্দেহে ইসলামের ফরজ আমলসমূহের অন্তর্ভুক্ত পরিবেশ এবং পরিস্থিতি ভেদে কখনও এটি ফরজে কিফায়া এবং কখনও এটি ফরজে আইন রসুল্লাহ সাল্লাহসাল্লাম এবং সাহাবাই কিরমদের সময় জীবন এবং ঘটনাকে জানতে হলে এবং বুঝতে হলে অবশ্যই জিহাদের আলোচনা করতেই হবে এখান থেকে এড়িয়ে যাওয়া কিংবা পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই আল্লা সুহানী বলেছেনুম তোমাদের উপর যুদ্ধের বিধানকে ফরজ করা হয়েছে অথচ এটা তোমাদের কাছে অপছন্দনীয় وَعَسَى أَن تَكْرَهُوا شَيْئًا وَهُوَ خَيْرٌ لَّكُمْ وَعَسَى أَن تُحِبُّوا شَيْئًا وَهُوَ شَرٌّ لَّكُمْ তোমাদের উপর যুদ্ধের বিধানকে ফরজ করা হয়েছে অথচ এটা তোমাদের কাছে অপছন্দনীয় কিন্তু তোমরা যা অপছন্দ করো সম্ভবত সেটাই তোমাদের জন্য কল্যাণকর এবং যা পছন্দ করো হয়তোবা সেটাই তোমাদের জন্য অকল্যাণকর ওয়া আয়মু ও আন তুম্লা আয়লা মুন আল্লাহ জানেন আর তোমরা জানো না রসুল্ল সাল্লাহাম এবং সাহাবাই কেরমদের জীবনী আলোচনা প্রসঙ্গে আমরা দেখতে পাই দুঃখজনক বাস্তবতা হচ্ছে এটা বর্তমানে কিছু মানুষ তারা জিহাদের ঘটনা পরিস্থিতি পরিবেশ সেই বর্ণনা এবং গুরুত্বগুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে অনেক সময় তারা বলে এগুলো তো অল্প কিছুদিনের ঘটনা সুতরাং আমরা সেই ঘটনাগুলোকে বাদ দিয়ে নাগরিক জীবন সামাজিক জীবন ইত্যাদি নিয়ে বেশি কথা বলতে পারি অথচ সঠিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই তাদের সেই বক্তব্য এক ধরনের भ्रांति छड़ा किय ये को सन्देह नहीं जदि समय मापेम करी समय मानदंडम करी देखते पाई बदर युद्ध एट तो केवलम्रेटी दिन घटना और सुनिदिष्ट जो मात्र कैक घंटार युद्धर मध्य ही बदर युद्ध फलाफल चले कमये कि घटनार गुरु परिमपरा है बदरे रसल्लाह सलाह सल्लम की दुआ कर रसुल्लाह सल्लाहमी अल्लाह सुबहर का দোয়া করে বলেছিলেন ইন্তু লা ফিল হে আল্লাহ যদি এই ক্ষুদ্র দল পরাজিত হয়ে যায় যদি আপনি এই ক্ষুদ্র দলকে পরাজিত করে দেন তাহলে এই জমিনে আপনার ইবাদত করার মতো কেউ থাকবে না রসুল্লাহ সাল্লাই এর এই দোয়ার মাধ্যমে আমরা স্পষ্ট বুঝতে পারছি সেই অল্প কয়েক ঘন্টার যুদ্ধ বদরের যুদ্ধ তার বরকত প্রভাব এবং গুরুত্ব কত বেশি কিয়ামত পর্যন্ত সেই যুদ্ধের প্রভাব জারি থাকবে যদি সেই দিন মুসলিমরা পরাজিত হয়ে যেত তাহলে কিয়ামত পর্যন্ত আল্লাহর ইবাদত করার মতো কোনো মানুষ এই জমিনের বুকে থাকতো না ইসলামের অস্তিত্বই থাকতো না যদি বদরের যুদ্ধ সংঘটিত না হতো এভাবে পরবর্তীতে যতগুলো যুদ্ধ এবং জিহাদ রসুল্লা সাল্লাহসাল্লামের জীবদ্দশায় সংঘটিত হয়েছে প্রত্যেকটির তাৎপর্য অত্যন্ত ব্যাপক এবং বিশাল বদরের আলোচনায় আলস মাহমতাল্লাহ সম্পূর্ণ সুরা আনফাল নাজিল করেছেন উহুদের আলোচনায় সুরা আলী ইমরানের এক বিরাট অংশ নাজিল হয়েছে এভাবে খন্দুকের যুদ্ধের ঘটনা উঠে এসেছে সুরা আহজাবে সুরা তাওবাতে আমরা দেখতে পাই তাবুকের যুদ্ধের বর্ণনা এসেছে হুনাইনের যুদ্ধের প্রসঙ্গ এসেছে এভাবে ইহুদি ইহুদিগোত্র বানু নাজির তাদের সম্পর্কে আলোচনা করা হয়েছে সুরা হাসরে এর বাইরেও বিভিন্ন সুরাতলা সুহামতাল্লাহ রসুল্ল সাল্লাহ স্লামের সময়ের বিভিন্ন যুদ্ধ সেগুলোর আগের এবং পরের পরিস্থিতি শিক্ষা বিভিন্ন আঙ্গিক নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা করেছেন সুতরাং সার কথা হচ্ছে এটাই যেখানে আল্লাহ আল্লাহতালা এই ঘটনাগুলোকে গুরুত্ব প্রদান করেছেন তার নিজের গ্রন্থ কোরআনে সেগুলোকে স্থায়ীভাবে উপস্থাপন করে রেখেছেন সেখানে আমরা কিছুতেই এই ঘটনাগুলোকে এড়িয়ে যেতে পারি না কিংবা সেগুলোর গুরুত্ব অবমাননা করতে পারি না শ্রোতাদেরকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই ইতিহাসের এই আলোচনা আমরা ধারাবাহিকভাবে পেশ করছি বিগত আলোচনায় রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সিরাদ থেকে শুরু করে আউউকরসিদ্দিক অমারিবুল খাতাব ওসমান ইবন আহান এভাবে আলোচনা করতে করতে এখন আমরা এসেছি আলী ইবন আবিতাল ইব্রাদিয়ালত্লাহ তার জীবনী আলোচনায় যেহেতু আগের বিভিন্ন পর্বে রসুল উহ সাল্লাহসাল্লামের সময়ের বিভিন্ন ঘটনা বিস্তারিতভাবেই এসেছে কাজেই সবিস্তারের প্রতিটি ঘটনা পুনরাবৃত্তি করা জরুরি নয় তবে এখন আমরা যে ঘটনাগুলো উল্লেখ করতে যাচ্ছি সেখানে আমাদের মূল ফোকাস থাকবে আলী ইবন আবিতাল ইব্রাদি আল্লাহ তার ব্যক্তিত্বের উপরে সাহাবাইকেরাম রাজি আল্লাহতুল্লাহ আনহোম তাদের ঘটনাগুলো নিঃসন্দেহে একটি খনি সমতুল্য সেখান থেকে যতই খনন করা হোক না কেন মনিমুক্ত কখনও ফুরিয়ে যায় না আজকের এই পর্বে আলী রাজি উল্লাহুর জীবনী আলোচনা প্রসঙ্গে আমরা বদর থেকে শুরু করে শেষ পর্যন্ত অর্থাৎ রসুলুল্লা সাল্লাস্লামের ওফাত পর্যন্ত যতগুলো জিহাদ হয়েছে এবং যে সকল জিহাদে আলী ইবনাবিত আলীব রাজিয়াত্তোলাাহুর তিনি অংশগ্রহণ করেছেন অবদান রেখেছেন সেই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি আলী রাজি তুল্লাহান্নহুর জীবনী আলোচনায় প্রথম পর্বে ভূমিকাতে আমরা তার ব্যক্তিত্বের বিভিন্ন দিক নিয়ে কিছু কথা বলেছিলাম এবং সেখানে তার বীরত্বের প্রসঙ্গে পৃথক আলোচনা যুক্ত করা হয়েছিল আলী রাজি উল্লাহন তিনি ছিলেন একজন দুঃসাহসী বীর যোদ্ধা রসুল্ল সাল্লামের সঙ্গে আলী যে সকল জিহাদে অংশগ্রহণ করেছেন সেখানে তার কিছু বিশেষ দিক আমরা দেখতে পাই প্রথমত আলী আলীরাহন ছিলেন মুসলিমদের বাছাই করা যোদ্ধা। যুদ্ধের শুরুতে উভয় পক্ষ যখন তাদের নির্বাচিত বীরযোদ্ধাকে সামনে পাঠিয়ে দিত দ্বন্দ্বযুদ্ধ সংঘটিত হতো সেই ক্ষেত্রে আলী ইবনত আলি রাইতুল্লাহ্ন তিনি ছিলেন মুসলিমদের নিয়মিত যোদ্ধা এই দ্বন্দ্বযুদ্ধ ডুয়েল বা মুবার রাজা এই প্রসঙ্গে একটু পরে আমরা বিস্তারিত আলোচনা পেশ করতে যাচ্ছি এটি হচ্ছে আলী রাইতুল্লাহ্ন বিশেষ দিক দুই নম্বর লক্ষণীয় বিষয় হচ্ছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বিভিন্ন যুদ্ধে তার কাছে যুদ্ধের পতাকা প্রদান করতেন তিন নম্বর লক্ষণীয় বিষয় হচ্ছে যুদ্ধের বিভিন্ন সময়ে আগে এবং পরে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা প্রতিপক্ষ সম্পর্কে সংবাদ নেওয়া এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় রাসুল উল্লা সাল্লাইসাল্লাম আলী ইবনাবি তলিফকে সেই তথ্য সংগ্রাহক দলের প্রধান ব্যক্তি হিসেবে বিভিন্ন সময় নিয়োজিত করতেন এবং দায়িত্ব প্রদান করতেন সুতরাং বর্তমানের পরিভাষায় আমরা বলতে পারি আলী রাজিয়াল্লাহতলানহু তিনি ছিলেন স্পেশাল ফোর্স অফিসার প্রথমে আমরা চলে যাচ্ছি বদরের যুদ্ধে আলী রাজিউলানহুর অবদান প্রসঙ্গে ইমামান্নব ই রাহিমাউল্লাহ তিনি বলেছেন সকল ঐতিহাসিকগণ এই বিষয়ে একমত হয়েছেন যে আলী তিনি বদরে উপস্থিত ছিলেন এবং সকল বড় যুদ্ধে অর্থাৎ সকল গাজোয়াতে যেখানে রাসুল উল্লাহ সাল্লু আলু অংশগ্রহণ করেছেন তার প্রত্যেকটিতে আলী অংশগ্রহণ করেছেন একমাত্র ব্যতিক্রম হচ্ছে তাবুক ঐতিহাসিকগণ আরও বলেছেন রসুল্লাস্লা ভালো সাল্লাম বিভিন্ন সময়ে আলী রাইজালাহুর কাছে যুদ্ধের ব্যানার বা পতাকা প্রদান করেছেন বদরের যুদ্ধের পরিস্থিতি এবং প্রেক্ষাপট সম্পর্কে আমরা জানি যে আবু সুফিয়ানের একটি কাফেলা তারা বের হয়েছিল এবং সেই কাফেলার প্রধান উদ্দেশ্য ছিল অর্থনৈতিকভাবে সমৃদ্ধতা অর্জন করার মাধ্যমে যে লাভ তারা করবে সেই অর্থকে পরবর্তীতে একটি সর্বাত্মক যুদ্ধে বিনিয়োগ করবে এবং সেই যুদ্ধের মাধ্যমে মদিনায় সমস্ত ইসলামের অস্তিত্বকে তারা ধ্বংস করে দেবে ফলে রসুল্লাহ সাল্লাম আবু সুফিয়ানের সেই কাফেলার গতিরোধ করার জন্য সাহাবা ইকরামদেরকে নিয়ে বের হয়েছিলেন এটি কোনো পূর্ব পরিকল্পিত পূর্ব নির্ধারিত যুদ্ধ ছিল না কিন্তু আল্লাহ মহামতাল্লাহ ইচ্ছা আল্লাহ মিথ্যার উপর সত্যকে বিজয় করে দিয়েছেন এবং শেষ পর্যন্ত সেখানে যুদ্ধ সংঘটিত হয়েছে তবে শুরুর দিকে এটি ছিল মাত্র একটি কাফেলার গতিরোধ করার প্রসঙ্গ রসুল্লা সাল্লাইসাল্লাম সাহাবা ইকরমদেরকে নিয়ে বের হয়েছিলেন এবং তিনি প্রথমে কয়েকজন সাহাবিকে সামনে পাঠিয়ে দিলেন তথ্য সংগ্রহ করার জন্য বা শত্রুর উপর গুপ্তচর করে তাদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তাদের গতিবিধি অবস্থান ইত্যাদি সম্পর্কে জেনে নেওয়ার জন্য প্রথমত তাদের মধ্যে ছিলেন আলী রাজিয়ত আর আরও ছিলেন জুবাই রিবনুল আওয়াম এবং ছিলেন সাহে ইমন আকাস রাজিয়ালতুল্লনহ তারা বদরের জলাশয়ের কাছে অগ্রসর হয়ে সেখানে দুইজন গোলাম বা কৃতদাসকে দেখতে পেলেন তারা কুরেশদের পক্ষে সেখান থেকে পানি সংগ্রহ করছিল সাহাবিরা তথ্য সংগ্রহের জন্য সেই দুইজনকে গ্রেফতার করলেন পাকরাও করলেন এবং তাদেরকে গ্রেপ্তার করে রাসুল্লাহ সাল্লা ইসলামের কাছে নিয়ে আসলেন তার এসে দেখলেন রাসুল্লাহ সাল্লু ভাল্লাহলাম তিনি সাল আদায় ওদিকে সাহাবা ইকরাম তারা গ্রেপ্তারকৃত ব্যক্তি সেই কৃততাসের কাছ থেকে তথ্য সংগ্রহ করার জন্য জিজ্ঞাসাবাদ করছিলেন গ্রেফতারকৃত দুইজনের একজন ছিল কুরাইশ নেতা উকুবা ইবনে আবি মঈতের গোলাম সাহাবা ইকরাম তাদেরকে প্রশ্ন করে জিজ্ঞাসা করছিলেন তোমাদের সাথে কতজন লোক আছে কিন্তু সেই গোলাম সে সুনির্দিষ্ট উত্তর প্রদান করতে যাচ্ছিল না সে তদন্তে বা জিজ্ঞাসাবাদে সহযোগিতা করছিল না সে একটি অনির্দিষ্ট উত্তর প্রদান করে বলল যে আল্লাহর কসম তাদের সংখ্যা অনেক বেশি তারা প্রচুর এবং তারা যুদ্ধের জন্য তেজ উদ্দীপ্ত এবং তার আরও বলল যে তারা কুরেশদের পক্ষে এসেছে এবং তারা আবু সুফিয়ানের কাফেলার অংশ নয় সাহাবা একরাম শুরুতে ধারণা করেছিলেন যে এই ব্যক্তিরা হয়তো মিথ্যা কথা বলছে তারা নিশ্চয়ই আবু সুফিয়ানের বাহিনীরই লোক হবে কারণ তারা ধারণা করেছিলেন যে সেই কাফেলার পক্ষ থেকেই তারা এখানে এসে উপস্থিত হয়েছে ফলে তার উত্তরে সন্তুষ্ট না হয়ে সেই দুইজনকে বেশ কিছু উত্তম মাধ্যম প্রদান করলেন প্রহারের চোটে বাধ্য হয়ে তারা বলল হ্যাঁ আমরা আবু সুফিয়ানের লোক এর মধ্যে রাসুলুল্লাহ সাল্লাহ আল্লাহ তিনি সওয়াদ শেষ করলেন এবং এরপর তিনি বললেন যে যখন তারা সত্য কথা বলেছে অর্থাৎ আমরা আবু সুফিয়ানের বাহিনীর লোক নই আবু সুফিয়ানের কাফেলার লোক নই তখন তোমরা তাদেরকে প্রহার করেছো আর যখন মিথ্যা বলেছে তখন তোমরা তাদেরকে ছেড়ে দিয়েছ এরপর রাসুলুল্লা সাল্লি আসলাম তাদের কাছ থেকে কুরাইশ বাহিনীর সম্পর্কে তথ্য জানতে চাইলেন এবং প্রশ্ন করলেন তারা কোথায় আছে এবং তাদের সংখ্যা কত যুদ্ধের আগে শত্রুপক্ষের কাছে যদি নিজেদের সংখ্যা প্রকাশ পেয়ে যায় তাহলে এটা প্রতিপক্ষকে একটি বাড়তি সুবিধা প্রদান করে সঙ্গত কারণেই সেই দুই ব্যক্তি নিজেদের সংখ্যা গোপন রাখতে চাচ্ছিল কিন্তু রাসুল্লাহ সাল্লি সাল্লাম তিনিও একজন বিজ্ঞ ব্যক্তি ছিলেন আল্লাহাম তাল্লাহ তাকে অসাধারণ বিজ্ঞতা প্রদান করেছেন তিনি একটি বিকল্প প্রশ্ন করে তাদের আসল খবর পেটের খবর জেনে নিলেন নবীজিসাল্লা আল্লাহ সাল্লাম প্রশ্ন করলেন তোমরা দৈনিক কয়টি উট জবাই করো এই বিকল্প প্রশ্নের তাৎপর্য সেই গ্রেপ্তারকৃত ব্যক্তি বুঝতে ব্যর্থ হলো সে ঠিক ঠিক বলে দিল যে কোনো দিন আমরা নয়টি উঠ জবাই করি কোনো দিন আমরা 10টি উঠ জবাই করি রসুল্লাহ সাল্লু আলয় সাল্লাম তিনি হিসাব মিলিয়ে বলে দিলেন তাহলে তাদের সংখ্যা হবে নয়শো থেকে এক হাজারের মধ্যে অর্থাৎ প্রতিটি উঠ প্রায় একশো জন মানুষের জন্য যথেষ্ট হয়ে যায় সুতরাং নয় কিংবা দশ এর মাঝামাঝি অর্থাৎ নয়শো থেকে এক হাজারের মধ্যেই হবে তাদের সংখ্যা এবং পরবর্তীতে আমরা দেখতে পাই কুরাইশ বাহিনীর সংখ্যা ছিল ঠিক ঠিক নয়শো জন অর্থাৎ রসুল্লা সাল্লাম একদম সঠিক ধারণা মিলিয়েছেন এই ঘটনার একটি শিক্ষণীয় দিক হচ্ছে যে কোনো তদন্ত বা ইনভেস্টিগেশনের সময়ে সাধারণভাবে প্রহার করা মারধর করা এবং এর মাধ্যমে কিছু জেনে নেওয়া এটি খুব কার্যকরী কোনো পদ্ধতি নয় বর্তমান সময়ে ক্রিমিনোলজি বা অপরাধ বিজ্ঞান থেকেও আমরা দেখতে পাই যে কোনো জিজ্ঞাসাবাদের মূল কাজ করা হয় সাধারণ প্রশ্ন জিজ্ঞাসা করার মাধ্যমে যে উত্তর প্রদান করছে সে কী উত্তর প্রদান করছে সেটা মুখ্য বিষয় নয় কিন্তু অন্যান্য বিষয় লক্ষ্য করার মাধ্যমে তার কাছ থেকে ধারণা করা হয় সে কতটুকু সঠিক কিংবা ভুল উত্তর প্রদান করছে অনেক সময় মূল প্রশ্নের উত্তর যদি কেউ প্রদান করতে না চায় তাহলে সাধারণভাবে আপাত দৃষ্টিতে নির্দোষ কিংবা বিকল্প প্রশ্ন করে নেওয়ার মাধ্যমেও সঠিক উত্তর জেনে নেওয়া সম্ভব হয় রসুল্লাহ সাল্লু আল্লাহ ঠিক সেই কাজটি করেছেন বদর যুদ্ধে বদরযুদ্ধে আলীরেজালনুর পরবর্তী অবদান ছিল দ্বন্দ্বযুদ্ধে অবতীর্ণ হওয়া দ্বন্দ্বযুদ্ধ ডুয়েল বা মুবার রাজা এটি ঐতিহাসিকভাবে অনেক আগে থেকে বিভিন্ন যুদ্ধে চলে এসেছে অনেক সময় ডুয়েল বা দণ্ডযুদ্ধ এই বিষয়গুলোকে আমাদের কাছে মনে হয় যেন এটি শুধুমাত্র গল্প উপন্যাস কিংবা চলচ্চিত্রের একটি বিষয় যে দুইজন ব্যক্তি দুটি রিভলভার হাতে নিয়ে এক দুই তিন করে এভাবে দশ পর্যন্ত গুনলেন দুইজন বিপরীতে চলে গেলেন এবং এরপর একজন আরেকজনকে গুলি করে হত্যা করলেন এই ধরনের চিত্র বিভিন্ন সময়ে বিভিন্ন উপন্যাস গল্প কিংবা চলচ্চিত্রে প্রদর্শন করা হয় এটি হচ্ছে ডুয়েল সম্পর্কে আমাদের সাধারণ ধারণা লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে এটি খুব বেশি আগের বিষয় নয় আঠারোশো ইংরেজি সালে পরবর্তীতে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিলেন তিনি অ্যান্ড্রু জ্যাকসন তিনিও একটি দ্বন্দ্বযুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন এবং সেই দ্বন্দ্বযুদ্ধে তিনি তার প্রতিপক্ষকে হত্যাও করেছিলেন বর্তমান সময়ের পৃথিবীতে যদিও সরাসরি দ্বন্দ্বযুদ্ধের মতো বিষয়গুলো দেখা যায় না কিন্তু সাহাবায়কের আমদের সময়ে সেই সময়ের পৃথিবীতে সেই সময়ের যুদ্ধগুলোতে দ্বন্দ্বযুদ্ধ ছিল একটি নিয়মিত ঘটনা এই প্রসঙ্গে কয়েকটি বিষয় উল্লেখ করে আমরা বদরের যুদ্ধে আজির ইতালহুর দ্বন্দ্বযুদ্ধের বর্ণনা প্রদান করতে যাচ্ছি দ্বন্দ্বযুদ্ধ বা মুবার রাজা এ প্রসঙ্গে ওলামাই গ্রামের মতামত হচ্ছে এটি বৈধ এর অনুমতি রয়েছে এবং যখন কোনো কাফের যোদ্ধা দ্বন্দ্বযুদ্ধের আহ্বান করে তখন সেটা গ্রহণ করা প্রশংসনীয় আর যদি কোনো মুসলিম যোদ্ধা নিজে থেকে প্রতিপক্ষকে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানায় তাহলে সেটা প্রশংসনীয়ও নয় আবার নিন্দনীয়ও নয় এ মতামত হচ্ছে সাফি মাঝহবের তারা বলেছেন যদি মুসলিম যোদ্ধা দক্ষ এবং অভিজ্ঞ হয় তাহলে তার জন্য এটি উপযুক্ত আর যদি সে দুর্বল হয় বা অদক্ষ হয় তাহলে নিজে থেকে প্রতিপক্ষকে দণ্ডযুদ্ধের আহ্বান জানানো অনুৎসাহিত করা হয়ে থাকে যদি তার মধ্যে উপযুক্ত আত্মবিশ্বাস না থাকে কারণ খুব স্বাভাবিক কারণ দণ্ডযুদ্ধের মাধ্যমে প্রত্যেকে চেষ্টা করে নিজের বাহিনীর মনোবলকে চাঙ্গা করে নেওয়ার জন্য এবং দুই বাহিনীর পক্ষ থেকে খুবই গুরুত্বপূর্ণ বীরযোদ্ধা যারা তারাই সেই যুদ্ধে অবতীর্ণ হয়ে থাকেন সুতরাং যদি দুর্বল ব্যক্তি কিংবা আত্মবিশ্বাস কম এমন কেউ গিয়ে দ্বন্দ্বযুদ্ধে অবতীর্ণ হয় তাহলে সেখানে পরাজিত হলে বাহিনীর মনোবল দুর্বল হয়ে যাবে এ কারণে ওলামা একরাম বলেছেন যে ব্যক্তি দুর্বল তার জন্য দ্বন্দ্বযুদ্ধে অবতীর্ণ হওয়া কিছু ক্ষেত্রে নিষিদ্ধ ইমাম মালিক রহিমাউল্লা তার কাছে প্রশ্ন করা হয়েছিল যিনি প্রতিপক্ষকে দ্বন্দ্বযুদ্ধের ব্যাপারে আহ্বান করবেন তার সম্পর্কে তিনি বলেছেন এই বিষয়টির বৈধতা নির্ভর করে ব্যক্তির নিয়তের উপরে যদি তিনি আল্লাহ সন্তুষ্টির জন্য প্রতিপক্ষকে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান করেন তাহলে সেখানে কোনো সমস্যা নেই কেননা এই বিষয়টি আমাদের যারা পূর্ববর্তী ছিলেন অর্থাৎ সাহাবায়িক এরম তাদের সময় থেকেই আমরা চলে আসতে দেখছি শাহেখ ইবনে নুহাস রহিমাউল্লাহ তিনি বলেছেন যেন এখন দণ্ডযুদ্ধে আহ্বান করা এবং দণ্ডযুদ্ধের প্রস্তাব গ্রহণ করা বীর যোদ্ধাদের বৈশিষ্ট্য এটি তাদের সম্মানের ভূষণ ইসলামের আগে এবং পরে উভয় সময় থেকে এই বিষয়টি চলে এসেছে এবারে আমরা সরাসরি আলীর রহিতুল্লাহর বর্ণনা থেকে বদরযুদ্ধের ঘটনা উল্লেখ করতে যাচ্ছি আলী রাইজুলাহ তিনি নিজেই বাদরি সাহাবি এবং তিনি নিজে বর্ণনা উপস্থাপন করেছেন তিনি বলছেন যখন আমরা মুর্শিকদের কাছাকাছি হলাম আমরা পরস্পর কাতারবন্দি হলাম বিপক্ষের একজন ব্যক্তি লাল উটে চোরে বিচরণ করছিল রসল্লা সাল্লা সাল্লাম তখন আলীকে ডাকলেন এবং বললেন আলী হামজাকে ডেকে আনো হামজা তিনি মুর্শ্রিকদের কাছাকাছি ছিলেন তিনি সেই বিষয়ে লক্ষ্য করলেন এবং এরপর রাসুল্লাহ সাল্লি সাল্লাম তার কাছ থেকে সেই বিষয়ে জানতে চাইলেন হামজা বললেন সেই ব্যক্তি উতপা আবনে রাবিয়া সে যুদ্ধ করতে আগ্রহী নয় সে তাদেরকে নিষেধ করছে এবং সে কুরেশদেরকে নিবৃত্ত করে বলছিল হে লোকেরা আমি এমন লোকদেরকে দেখছি যারা মৃত্যুর জন্য প্রস্তুত তোমরা তাদের কোনো ক্ষতি করতে সক্ষম হবে না কাজে তোমরা তাদের থেকে দূরে থাকো এভাবে ওতপা কুরেশদেরকে নিবৃত্ত করছিল কিন্তু আবু জাহেল সেই যুদ্ধের জন্য উন্মাদ হয়েছিল সে উতপাকে অপমান করে বললো উৎবা তুমি একজন কাপুরুষ তুমি জেনে রাখো আমরা কাপুরুষ নই এভাবে উৎপার অহমিকা বা ইগোতে আঘাত করার পর সে ক্ষিপ্ত হয়ে যায় এবং আবু জেহেল যে উদ্দেশ্যে তাকে অপমান করে কথা বলেছে সেটা সফল হয় অর্থাৎ উৎবা বলতে থাকে তুমি আমাকে অপমান করছো আজকে দেখা যাবে কে সত্যিকারের সাহসী এবং কে কাপুরুষ অর্থাৎ আবুজেহেলের উক্তির ভিত্তিতে উৎবা সরাসরি যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায় এবং শুধু প্রস্তুত নয় সে নিজেই দ্বন্দ্বযুদ্ধের জন্য সামনে এগিয়ে আসে এবং মুসলিমদেরকে দ্বন্দ্বযুদ্ধের জন্য আহ্বান করতে থাকে কাফেরদের মধ্যে থেকে তিনজন ব্যক্তি উতবা উধবার ভাই সাইবা এবং উধবার পুত্র ওয়ালিদ তারা দ্বন্দ্বযুদ্ধের জন্য তিনজন সামনে এগিয়ে চলে আসে কুরাইশদের আহ্বানের ভিত্তিতে আনসারদের মতো থেকে কয়েকজন সাহাবি উঠে দাঁড়িয়ে যান তারা দ্বন্দ্বযুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যান একটি বর্ণনায় তিনজনের প্রসঙ্গ এসেছে আরেকটি বর্ণনায় এসেছে ছয় জনের সংখ্যা উতবা জানতে চাইল এই ব্যক্তিরা কারা যেহেতু স্বাভাবিকভাবে যুদ্ধের পোশাকে সজ্জিত অবস্থায় তারা থাকেন অনেক সময় মাথায় যুদ্ধের হেলমেট কিংবা বিভিন্ন মুখোশ ইত্যাদি থাকে ফলে চেহারা দেখে শনাক্ত করার সুযোগ থাকে না উতপা জিজ্ঞাসা করলেন তারা কারা জবাব দেয়া হলো তারা হচ্ছেন আনসার উতপা জবাব দিয়ে বলল তাদের সঙ্গে আমাদের কোনো লেনদেন নেই তাদের সঙ্গে আমাদের যুদ্ধের কোনো ইচ্ছা নেই আমরা আমাদের সমকক্ষ ব্যক্তিদেরকে চাই অর্থাৎ তিনি চাচ্ছিলেন কুরাইশদের মধ্য থেকে কোনো ব্যক্তিকে যেন দ্বন্দ্বযুদ্ধের জন্য পাঠানো হয় রসুল্লাহ সাল্লুসাল্লাম তখন বললেন আলি উঠো হামজা উঠো ওবায়দা আবনুল হারিস উঠো আলি বলছেন এরপরে হামজা উতবার মুখমুখি হলেন এবং তাকে হত্যা করলেন এবং আমি সাইবার মুখমুখি হলাম এবং তাকে হত্যা করলাম ওদিকে উবায়দা আবনুল হারিস এবং উতবার পুত্র ওয়ালিদ তারা উভয়ে এক এক করে আঘাত বিনিময় করে দুজনেই আহত অবস্থায় ছিলেন আলী বলছেন আমি এবং হামজা উবায়দ ইবনুল হারিসের সাহায্যে গিয়ে গেলাম এবং ওয়ালিদকে হত্যা করলাম এরপর আহত উবায়দাকে বহন করে মুসলিম শিবিরে নিয়ে আসলাম এই দ্বন্দ্বযুদ্ধ সম্পর্কে আল্লাহ সুবাহ কুরআ আয়াত নাজিল করেছেন অর্থাৎ তারা দুইটি বিবাদমান পক্ষ যারা তাদের রবের ব্যাপারে বিবাদে লিপ্ত হয়েছিল তিনি বলেছেন আল্লাহ সুবাহতাল্লাহর এই আয়াত ওই সমস্ত লোকেদের ব্যাপারে নাজিল হয়েছে যারা দিন। দ্বন্দ্বযুদ্ধের জন্য লড়াই করেছেন তারা হচ্ছেন আলী হামজা এবং ওবায়দ এবনুল হারিস এবং অপরপক্ষে ছিলেন রাবিয়ার দুই পুত্র উথবা এবং সাইবা এবং ওয়ালিদ ইবনে উথবা বদরের যুদ্ধে মুসলিমরা বিজয়ী হলেন এবং যুদ্ধের পরে কাফেরদের থেকে যুদ্ধবন্দী গ্রহণ করা হয় এবং সেখানে আমরা দেখতে পাই আলীরানহুর আপন ভাই আকিল তিনি যুদ্ধবন্দী ছিলেন আলীর রহিতাহানহুর চাচা আব্বাস তিনিও যুদ্ধবন্দী ছিলেন পরবর্তীতে মুক্তিপণের মাধ্যমে তারা মুক্তি লাভ করেছিলেন এবার আমরা চলে যাচ্ছি উহুদের যুদ্ধে আলীর ইতলানুর অবদান প্রসঙ্গে এই যুদ্ধে আমরা দেখতে পাই যুদ্ধ শুরুর আগে দ্বন্দ্বযুদ্ধ হয়েছে এবং সেখানে মুসলিমদের পক্ষ থেকে আলিরা ইতলাহানু তিনি অংশগ্রহণ করেছেন কুরাইশদের মধ্য থেকে যে ব্যক্তি যুদ্ধের জন্য এসেছেন তার নাম ছিল তালহা এবং সেই ব্যক্তিকে কুরাইশরা তাদের মধ্যে একজন অন্যতম শ্রেষ্ঠ বীর হিসেবে গণ্য করত। সে বাহিনী সামনে এগিয়ে এসে দ্বন্দ্বযুদ্ধের জন্য একাধিকবার আহ্বান করছিল আলীর ইতলানু তার আহ্বানে সারা দিলেন এবং তিনি বললেন যার হাতে আমার জীবন তার কসম করে বলছি আমি ততক্ষণ পর্যন্ত বিরত হব না যতক্ষণ না হয়তো আল্লাহ আমার হাতে তোমাকে জাহান নামে পাঠিয়ে দিবেন অথবা তোমার মাধ্যমে আমাকে জান্নাতে পাঠিয়ে দিবেন। এরপর আলির ইতলানহু তাকে আঘাত করলেন এবং তার দেহ থেকে পা বিচ্ছিন্ন করে ফেললেন সে আহত অবস্থায় মাটিতে পরে কাতরাচ্ছিল এবং তার দেহের লজ্জাস্থান উন্মুক্ত হয়ে যায় পোশাক উন্মুক্ত হয়ে যায় সেই অবস্থায় সে আলিরাইতলানহুর কাছে করুণা ভিক্ষা করল এবং সে বলল হে আমার চাচাত ভাই আমি তোমাকে আল্লাহর দোহাই দিয়ে এবং আত্মীয় তার দোহাই দিয়ে বলছি অর্থাৎ তুমি আমাকে হত্যা করো না আমাকে প্রাণ ভিক্ষা দাও আলী রাইতুল্লাহানহু তার সেই করুণ অবস্থা দেখে তিনি লজ্জা অনুভব করলেন এবং তাকে সেই অবস্থায় ফেলে রেখে সেখান থেকে চলে আসলেন তাকে আহত অবস্থায় ফেলে চলে আসলেন চূড়ান্তভাবে হত্যা করলেন না রসুল্লাহ সাল্লাইসলাম জন্নযুদ্ধের ফলাফল দেখে তাকবির দিলেন তিনি বললেন আল্লাহু কয়েকজন সাহাবি তার আলীকে জিজ্ঞাসা করলেন আপনি তাকে হত্যা করলেন না কেন তিনি বললেন সে আমাকে আত্মীয় দোহাই দিয়েছে তাছাড়া তার লজ্জাস্থান উন্মুক্ত হয়ে গিয়েছে সেই অবস্থায় আমি তাকে আঘাত করতে বিব্রত বোধ করেছি আরেকটি বর্ণনা এসেছে এই দ্বন্দ্বযুদ্ধে পরবর্তীতে জুবাইর ইবনুল আওয়াম রাজি উল্লাহতৌল্লাহনু তিনি অবতীর্ণ হয়েছিলেন এবং তিনি তাকে হত্যা করেছিলেন উহুদের যুদ্ধের একটি পর্যায়ে যখন মুসাভ ইবনে উমায়ের রাদিআল্লাহতাল্লাহু তিনি শাহাদত বরণ করেন সেই অবস্থায় মুসলিমদের পতাকা ভুলণ্ঠিত হয়ে যায় তখন আলী ইবনাবিতুল্লাহু মুসলিমদের পতাকা উত্তোলন করেছিলেন উহুদের যুদ্ধের বর্ণনা প্রসঙ্গে পূর্বে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি এবং আমরা জানি যে বুদের যুদ্ধের বেশ কয়েকটি পর্যায়ে ছিল প্রথম দিকে মুসলিমরা বিজয় অর্জন করেছিলেন কি তার গণিমত সংগ্রহে ব্যস্ত হয়ে যান সেই অবস্থায় রাসুল্লা সাল্লা ইসলামের একটি নির্দেশ অমান্য করার কারণে পেছনের গিরিপথ উন্মুক্ত হয়ে যায় এবং সেই দিকে খালিদ ইবন ওয়ালিদ এবং ইকরিমা ইবনে আবু জাহেল তারা সেদিক থেকে আক্রমণ পরিচালনা করে মুসলিমদের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করছিলেন এবং সেই অবস্থায় যুদ্ধের মোর পরিবর্তন হয়ে যায় মুসলিমরা যুদ্ধের ময়দানে বিভক্ত হয়ে যান এবং কাফেররা চতুর্দিক থেকে মুসলিমদেরকে ঘিরে ফেলে এবং আবারও আক্রমণ করতে শুরু করে সেই অবস্থায় রাসুল্ল সাল্লু আলাহিস্লাম কাফেরদের মাধ্যমে অবরুদ্ধ হয়ে যান এবং মুসলিমদের বাহিনী কয়েক টুকরো বিভক্ত হয়ে যায় এক পর্যায়ে গুজব রোটে যায় যে রসুল্ল সাল্লি সাল্লামকে শহীদ করে দেওয়া হয়েছে নিঃসন্দেহে এই সংবাদ ছিল সাহবাইকেরামদের জন্য একটি বিরাট পরীক্ষা কেননা রসুল্ল সাল্লাহাম ছিলেন তাদের সব কিছু অনেকেই যুদ্ধ করার মতো কোনো মানসিক শক্তিই পাচ্ছিলেন না রসুল্লা সাল্লাইসাল্লামের ওফাতের সংবাদ গ্রহণ করা এবং সেটাকে মেনে নেওয়া কোনো সহজ বিষয় ছিল না এরপরেও সাহাবা ইকরমদের মধ্যে অনেকে দৃঢ় ছিলেন এবং তারা চিন্তা করছিলেন যে রসুলুল্লাহ সাল্লাই সাল্লাম তিনি যদি নিহত হয়ে থাকেন তাহলে যে উদ্দেশ্যে তিনি নিহত হয়েছেন আমাদেরও উচিত সেই উদ্দেশ্যে নিহত হওয়া আলির ইতলানহু তিনি এই নিহতে এই চিন্তায় হাতের দরবারির যে খাপ ছিল সেটাকে ভেঙে ফেলেন এবং আমৃত্যু যুদ্ধ করতে থাকবেন বলে সিদ্ধান্ত গ্রহণ করলেন যুদ্ধের মাধ্যমে সেটি ছিল একটি কঠিন পরিস্থিতি কাফেররা চতুর্দিক থেকে রাসুল্লা সাল্লা আল্লাহ সাল্লামকে ঘিরে ফেলেছিল এবং মাত্র অল্প কয়েকজন সাহাবি তারা মানব ঢাল তৈরি করে নিজেদের দেহ পেতে দিয়ে রাসুল্লাহ সাল্লু আল্লাহ সাল্লামকে আঘাত থেকে রক্ষা করছিলেন এরকম একটি অবস্থায় যুদ্ধের ময়দানে কিছু গর্ত করে রাখা হয়েছিল তার একটি গর্তে পড়ে গিয়ে রাসুল্ল সাল্লাহ সাল্লাম আঘাতপ্রাপ্ত হলেন আহত হলেন তাছাড়া তার পবিত্র মুখমণ্ডলে আঘাত করা হয়েছিল তার মাথায় আঘাত করা হয়েছিল সেখানে লোহার হেলমেট ছিল এবং হেলমেটের করা ভেঙে গিয়ে তার একটি দাঁত শহীদ হয়েছিল খুবই কঠিন এবং সংকটময় একটি পরিস্থিতি ছিল এরকম একটি অবস্থায় হঠাৎ করে আলী ইবন আবিত আলী ইব্রাজি উল্লাহু তিনি রাসুল্লাহ সাল্লি ইসলামকে দেখে ফেলেন এরপর তিনি বীরত্বের সঙ্গে সেদিকে এগিয়ে যান মরণপণ যুদ্ধ করতে শুরু করেন এবং শেষ পর্যন্ত রাসুল্লাহ সাল্লাহ ইসলামের কাছে পৌঁছাতে সক্ষম হন সেদিন তিনি নিজের দেহে ১৬টি জখম বা আঘাত ধারণ করেছিলেন এরপর আহত রসুল্লাহ সাল্লাহ ইসলামকে বহন করে আলী ইবন আবিত আলী বরাজি উল্লাহু উহুদ পাহাড়ের উপরের দিকে একটি আশ্রয়স্থলে উঠে যান সেই সময় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি আঘাতপ্রাপ্ত ছিলেন আহত ছিলেন এবং তার দেহ থেকে রক্ত প্রবাহিত হচ্ছিল বুখারির হাদিসে এসেছে সাহল রাজি উল্লু তিনি বর্ণনা করে বলেছেন আমি দেখেছি রসুল্লাহ সাল্লু আলু সাল্লামের চেহারা থেকে রক্ত কে ধুয়েছেন পানি কে ঢেলেছেন এবং চিকিৎসা কে করেছেন তিনি বলছেন রসুল্ল সাল্লাহিস্লামের প্রিয় কন্যা ফাতিমা রাজি আলাহাল আনহা তার ক্ষতস্থান ধুয়ে দিচ্ছিলেন আলী রাজি আলোল্লাহ সেখানে পানি ঢালছিলেন ফাতিমা তিনি লক্ষ্য করলেন পানি ঢেলে দেওয়ার কারণে ক্ষতস্থান থেকে রক্ত পরা বন্ধ হচ্ছে না রক্ত আরও ঝরছে এ অবস্থায় তিনি একটি চাটারের টুকরো নিলেন এবং সেটাকে আগুনে পুড়িয়ে জীবাণুমুক্ত করলেন এরপর সেই ছাই দিয়ে ক্ষতস্থান চেপে ধরলেন এভাবে রক্ত পোড়া বন্ধ হল উহুযুদ্ধের পর রসদুল্লাহ সাল্ল্লাহ সাল্লাম আলী রাজিউল্লাহকে একটি বিশেষ দায়িত্ব প্রদান করেছিলেন সেটি হচ্ছে তথ্য সংগ্রহ করা যেভাবে বদরের আগে আলী রহিতাহুকে খবরাখবর সংগ্রহ করার জন্য প্রেরণ করা হয়েছিল ঠিক একইভাবে উহযুদ্ধের পর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আলীর রহিতালাহুকে প্রতিপক্ষের সংবাদ সংগ্রহ করার জন্য প্রেরণ করেছিলেন এবং তিনি কিছু দিক নির্দেশনা দিয়ে দিয়েছিলেন তিনি বলেছিলেন তুমি যাও এবং সেই লোকেদেরকে অনুসরণ করো এবং দেখো তারা কি করতে ইচ্ছুক অর্থাৎ তারা আবার ফিরে এসে পাল্টা আক্রমণ করবে কিনা রাসুলুল্লাহ সাল্লু আলু ইসলাম বলে দিলেন তুমি যদি দেখো যে তারা তাদের ঘোড়াগুলোকে হাটিয়ে নিয়ে যাচ্ছে এবং নিজেরা উটের উপরে চেপে বসেছে তাহলে বুঝে নিবে তারা দীর্ঘদূরত্ব অর্থাৎ মক্কার দিকে এগিয়ে যাচ্ছে আর যদি দেখো যে তারা ঘোড়া ত্যাগ করেনি নি ঘোড়ার উপরেই চেপে বসে আছে আর উঠগুলোকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে তাহলে বুঝবে তারা আবার মদিনায় আক্রমণ করবে এরপর রসল সাল্লু আলু সাল্লাম তিনি কসম করে বললেন যার হাতে আমার জীবন তার কসম করে বলছি যদি তারা মদিনার দিকে অগ্রসর হতে শুরু করে আমি অবশ্যই আবারও বের হব এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। আলিরা ইতলানু তিনি তথ্য সংগ্রহের জন্য বের হলেন এবং ফিরে এসে বললেন আমি দেখলাম তারা ঘোড়া থেকে নেমে এসে উটের উপরে আরোহণ করেছে অর্থাৎ তারা মক্কার দিকে এগিয়ে যাচ্ছে সুতরাং আলিরাজ লহু তিনি এই তথ্য সংগ্রহ করে রসুল্ল সাল্লুসাল্লাম এবং অন্যান্য লোকেদেরকে জানিয়েছিলেন বদরহের পরে এবারে আমরা যাচ্ছি খন্দকের যুদ্ধে আরেকটি অসাধারণ দ্বন্দ্বযুদ্ধের বর্ণনার প্রসঙ্গে অন্যান্য যুদ্ধ অপেক্ষা এই যুদ্ধের দ্বন্দ্বযুদ্ধের বর্ণনাটি কিছুটা বিস্তারিত বদরের যুদ্ধে মুসলিমরা বিজয়ী হলেন উহুদের যুদ্ধে অমীমাংসিতভাবে শেষ হলো এবং কাফিররা ধরে নিল যে তারা বদরের উপযুক্তের প্রতিশোধ নিয়েছে কিন্তু সেটা যথেষ্ট ছিল না ফলে তারা আরেকটি চূড়ান্ত সিদ্ধান্ত যুদ্ধের অপেক্ষায় ছিল এবং শেষ পর্যন্ত দশ হাজার সৈন্যের এক বিরাট বাহিনী নিয়ে মদিনার দিকে অগ্রসর হলো রাসুলুল্লা সাল্লাম তিনি আগাম খবরে খবর রাখতেন এবং তাদের সেই চূড়ান্ত যুদ্ধের জন্য অগ্রসর হওয়া এই সংবাদ পাওয়ার পর তিনি পরীক্ষা খনন করলেন কাফিররা যখন মদিনার কাছে এসে উপস্থিত হলো তারা এই অভূতপূর্ব দৃষ্টান্ত দেখে হতবুদ্ধি হয়ে গেল এবং তারা বুঝতে পারলো যে এই অবস্থায় মদিনার উপর তাদের কোনো আক্রমণ করার সুযোগ নেই এরপরেও তারা মদিনাকে অবরুদ্ধ করে রাখল সেই অবস্থায় সরাসরি কোনো যুদ্ধ সংঘটিত হয়নি তবে দুই পক্ষের মধ্যে কিছু বিচ্ছিন্ন সংঘর্ষ হয়েছে তীর বিনিময় হয়েছে এবং কিছু স্থানে যেখানে পরীক্ষা সংকীর্ণ ছিল সেই স্থানে কিছু বিচ্ছিন্ন সংঘর্ষ হয়েছে বলে ইতিহাসের গ্রন্থগুলোতে আমরা দেখতে পাই এরকম পরিস্থিতিতে খন্দকে একটি দ্বন্দ্বযুদ্ধ সংঘটিত হয় এবং সেখানে মুসলিমদের পক্ষ থেকে আলী ইবনে আবিত আলীবরাজি উত্তাহ তিনি অংশগ্রহণ করেছিলেন এবং কাফিরদের পক্ষ থেকে যে ব্যক্তি দ্বন্দ্বযুদ্ধের আহ্বান করছিল তার নাম ছিল আমর ইবনে আবদু উদ আমর সে বিশাল দেহের একজন যোদ্ধা ছিল এবং তাকে কুরাইশদের মধ্যে শ্রেষ্ঠ বীর যোদ্ধা হিসেবে গণ্য করা হতো বিশাল দৈহিক আকৃতির জন্য লোকেরা তাকে দৈত্য বলে ডাকত আমরের ধারণা ছিল সে অপরাজিত যোদ্ধা এবং তার চ্যালেঞ্জ গ্রহণ করার মতো কোনো যোদ্ধা থাকতে পারে না অপরাজিত যোদ্ধা হিসেবে তার একটি সুখ্যাতিও ছিল সে মুসলিম শিবিরের সামনে এসে বারবার দ্বন্দ্বযুদ্ধের জন্য আহ্বান করছিলো কিন্তু কোনো যোদ্ধাই সারা প্রদান করছিলেন না এই অবস্থায় আমর কবিতা তৈরি করছিল এবং কবিতার মাধ্যমে সে মুসলিমদেরকে অপমান করে বলছিল। তার কথাগুলো ছিল এরকমের সে বলছিল চিৎকার করতে করতে আমার গলা ভেঙে গেছে তোমাদের মধ্যে কি এমন কেউ নেই যে আমার চ্যালেঞ্জের জবাব দিতে পারে আমি এখানে দাঁড়িয়ে আছি একা বীরযোদ্ধার মতো আর তোমরা তথাকথিত বীরপুরুষেরা কাপুরুষের মতো চুপ করে আছো যখন যুদ্ধ শুরু হয় তখন আমি দ্রুত সামনের দিকে সম্মুখ সারিতে এগিয়ে যাই বীরত্ব উদারতা এগুলি হচ্ছে একজন প্রকৃত যোদ্ধার শ্রেষ্ঠ গুণাবলী এই ধরনের কবিতার মাধ্যমে সে একদিকে মুসলিমদেরকে অপমান করছিল এবং উত্তেজনা সৃষ্টি করছিল আমর আরও বিদ্রূপ করে বলছিল তোমাদের মধ্যে কি এমন কেউ নেই যার মধ্যে পৌরুষ রয়েছে তাহলে তোমাদের ইসলামের কি হবে আর তোমাদের রাসুলেরই বা হবে এভাবে সে আরও বলছিল যে জাননাতে যাওয়ার জন্য তোমরা এত আগ্রহী এসো আমার বিরুদ্ধে যুদ্ধ করো আমি তোমাদেরকে সেই জান্নাতে পাঠিয়ে দিতে চাই অথচ তোমরা তো একজনকেও সামনে পাঠাতে পারছো না আলী রহিতাহনু তিনি উঠে দাঁড়ালেন রসুল্লাহ সাল্লাহুসলাম বললেন হে আলী তুমি বসে যাও এ হচ্ছে আমর আলী রহিতালাহন বসে গেলেন এভাবে দ্বিতীয়বার চ্যালেঞ্জ করার পর আলীর রহিতাহন আবারও উঠে দাঁড়ালেন রসুল উল্লাহ সাল্লুসাল্লাম বললেন হে আলী তুমি বসে যাও এ হচ্ছে আমর আবারও আলী রহিতাহন তিনি বিরত হলেন এভাবে পরপর তিনবার চ্যালেঞ্জ করা হলে তৃতীয়বারে আলী রহিতালাহন উঠে দাঁড়ালেন এবং রসুল্লাসাম তিনি বললেন হে আলী তুমি বসে যাও এই হচ্ছে আমর তখন আলী রহিতালাহু বললেন সে আমর এতে কি হয়েছে অর্থাৎ আলী রহিতালাহু তিনি চূড়ান্ত উত্তেজিত অবস্থায় ছিলেন এবং যুদ্ধের জন্য সম্পূর্ণ মানসিকভাবে প্রস্তুত ছিলেন এই অবস্থায় রসুল্ল সাল্লাহ আলি সাল্লাম তাকে অনুমতি প্রদান করলেন কিছু বর্ণনা এসেছে রসল্লাহ সাল্লাহাম তিনি তার নিজের দরবারি অর্থাৎ যেটা পরবর্তী ইতিহাসে সুলফিকার নামে পরিচিত সেই তরপরি আলীকে প্রদান করেছেন এবং সেটা সহকারে আলী যুদ্ধ করেছেন আমর ইবনে আবদ উদ সে ছিল আলির ইতলানহুর পিতা আবু তালিবের বন্ধু কাজে আলীকে সে ভাতিজার মতো মনে করত। সেই বিশাল দেহি আমরের বিপরীতে আলির ইতলানহু তিনি যেন একজন বালক সমতুল্য ছিলেন আলির ইতলানহুর দৈহিক গরণ থেকে আমরা জানি যে তিনি দীর্ঘদেহী কোনো ব্যক্তি ছিলেন না তিনি ছিলেন কিছুটা খাটু আকৃতির কাজেই একদিকে সুদীর্ঘ বিশাল দেহের সেই ব্যক্তি আমর যাকে দৈত্য বলে অভিহিত করা হয় আরেকদিকে উচ্চতায় অনেক কম একজন ব্যক্তি আলী ইবনাবিত আলীব রাজি তুলানহ আলীকে দেখে আমর করুণার ভঙ্গিতে হেসে উঠল যেভাবে একজন বয়স্ক ব্যক্তি কোনো বালককে দেখে করুণার ভঙ্গিতে হেসে উঠে আলী রাজিতুলানহ তখন আমরের সেই কবিতার জবাব দিয়ে বললেন তোমার চ্যালেঞ্জের জন্য তুমি এত তাড়াহুড়া করো না দ্বন্দ্বযুদ্ধের জন্য তুমি এত তাড়াহুড়া করো তোমার চ্যালেঞ্জের জবাব দিতে আমাদের মধ্যে কোনো দুর্বলতা নেই আলী তাকে বললেন আমি আশা করি খুব শীঘ্রই বিলাপকারী মহিলারা তোমার লাশ নিয়ে কান্নাকাটি শুরু করবে আর এর জন্য একটি বর্ষার আঘাতই যথেষ্ট বর্ষার এক আঘাতে আমি তোমার মৃত্যু ঘণ্টা বাজিয়ে দেব এবং এই দৃশ্য প্রত্যেকের স্মরণে থাকবে যতদিন পর্যন্ত যুদ্ধের আলোচনা হতে থাকবে আমর আলীর ইতলানকে দেখে বলল ওহে আমার ভাতিজা তোমাকে হত্যা করার কোনো ইচ্ছেই আমার নেই কিন্তু আলীরাইতলান জবাব দিলেন তোমাকে হত্যা করার ইচ্ছা আমার মধ্যে খুবই তীব্র এই অবস্থায় ক্রোধে আমরের চেহারা নীল হয়ে উঠে এবং সে বিকট করে তার ঘোড়া থেকে লাফিয়ে পড়ে নেমে যায় এবং ক্ষিপ্রতার সঙ্গে তরবারি কোষমুক্ত করে আলীর দিকে এগিয়ে আসে দ্বন্দ্বযুদ্ধ শুরু হয়ে যায় রসুল্ল সাল্লা সাল্লাম তিনি সেই দ্বন্দ্বযুদ্ধ দেখছিলেন না তিনি আলীর রহিতাহুর নিরাপত্তা নিয়ে খুবই উদ্বিগ্ন ছিলেন আমর একের পর এক আঘাত হানতে থাকে এবং এই রুদ্ধশ্বাস দৃশ্য উভয় বাহিনী দেখতে থাকে আলীর রাইতলান্ন मूलत निजे के रक्षा कर जार सहाज्ये प्रत्येक आघात के ढाले सहाज्येहत करें एक आघात चालिएर निजेटा हाँपिये जाए से निजे विस्तृत हो भावल कह लम्बा समय धरे क्यों तरह संगे युद्ध कर टीके थे एरपर मुहूर्त मध्य आली रहीतलान्हू तरबड़ी और ढाल फेले दिए शून्य मध्य लाफिए उठेंमर बुके सजोरे लाथी मारें फलेम भारसम्य हारिए मटीत पड़े जाए आलि रईतलान्हू सिंह मत शक्तिशाली দুই বাহু দিয়ে আমরের গলা চেপে ধরেন আমর তখন ধরাশায়ী এবং আলির ইতলানহ তার বুকের উপরে উঠে বসেছেন সমস্ত ঘটনাটি ঘটেছে মুহূর্তের মধ্যে এবং উভয় পক্ষই মুসলিম এবং কাফের উভয় পক্ষই রুদ্ধশ্বাস এই দৃশ্য দেখতে থাকে আলিরাইতলান্ন যখন আমরের বুকের উপর উঠে বসে তাকে দরবারির মাধ্যমে শিরোচ্ছেদ করার জন্য প্রস্তুত হয়েছেন সেই অবস্থায় আমর একদোলা থুতু নিক্ষেপ করল আলীর এতলাহান্নর চেহারার উপরে আমার ছিল যে আর কয়েক মুহূর্ত সময় রয়েছে এবারে তার গলায় নিশ্চিতভাবে ধারালো ছুরি কিংবা তরবারি বসে যাবে এবং সে মৃত্যুবরণ করবে সেই মৃত্যুর আগে সে একদোলা থুতু নিক্ষেপ করলো আদির রহিতাহুর চেহারার উপরে কিন্তু পরবর্তী ঘটনায় সে অবাক হয়ে গেল আদির ইতলানহর তার শিরোচ্ছেদ না করে তার দেহ থেকে নেমে গেলেন এবং প্রতিপক্ষের দিকে তাকিয়ে বললেন আল্লাহর উদ্দেশ্য ছাড়া ব্যক্তিগত কোনো আক্রোশে আমি কাউকে হত্যা করি না তুমি আমার মুখের উপরে থুতু নিক্ষেপ করেছো কাজে এখন যদি আমি তোমাকে হত্যা করি সেটা হবে ব্যক্তিগত প্রতিশোধ গ্রহণ করা কাজেই তোমাকে আমি জীবন ভিক্ষা দিলাম তুমি তোমার সাথীদের কাছে ফিরে যেতে পারো রসুল্লাহ সাল্লাহিস্লামের হাদিস থেকে আমরা জানি রসুল্ল সাল্লাম তিনি বলেছেন প্রকৃত বীর সে নয় যে কাউকে কুস্তিতে হারিয়ে দেয় বরং সে প্রকৃত বীর যে ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে সেরকম একটি উত্তেজনাকর মুহূর্তেও আলী ইসলান ও ব্যক্তিগত কোনো প্রতিশোধের কারণে আমরকে হত্যা করতে চাইলেন না তিনি বললেন আল্লাহর উদ্দেশ্য ছাড়া আমি কাউকে হত্যা করি না তুমি আমার মুখে থুচু নিক্ষেপ করেছো কাজে এখন আমি তোমাকে হত্যা করলে সেটা ব্যক্তিগত প্রতিশোধ গ্রহণ করা হয়ে যাবে এই ধরনের উদারতা এবং উচ্চ আখ্লাখ বোঝা সেই যোগ্যতা আমরের মধ্যে নেই আমার যখন জীবন ফিরে পেল সে উঠে দাঁড়ালো এবং আবারও হামলা করে আলীকে হত্যা করার চেষ্টা করলো। এই ধরনের একটি ঘটনা ঘটতে পারে এটা চিন্তা করে আলী রাজিহ্ন আগে থেকে প্রস্তুত ছিলেন তিনি ঢালের সাহায্যে আক্রমণ প্রতিহত করলেন এবং পরবর্তীতে পাল্টা আক্রমণ করে আমরকে হত্যা করলেন আবারও দ্বন্দ্বযুদ্ধে আলী ইবনে আবি তোলি ইব্লান্ন তিনি বিজয়ী হলেন দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে আমর মাটিতে গড়িয়ে পড়ল মুসলিমরা এমনভাবে তাকবির দিলেন আল্লাহ ইকবর ধনি দিলেন যেন এটা বজ্রপাতের শব্দকেও হার মানিয়ে দিল এভাবে আমর ইবনি আব্দি আউদের পরাজয় দেখে ইকরিমা ইবনি আবু জাহেল সে ভয় পেয়ে সেখান থেকে পলায়ন করল এবং পালিয়ে যাওয়ার সময় তার হাতে যে বর্ষা ধরা ছিল সেটাও ফেলে পালিয়ে গেল রসুল্লাহ সাল্লি সাল্লামের কবি হাসান ইবিন সাবিদ রতাল আনহু তিনি ইক্রিমার পলায়নীয় দৃশ্যকে ব্যঙ্গ কবিতার মাধ্যমে উপস্থাপন করেছেন তিনি বলেছেন ইকরিমা যখন পালিয়ে গেলে তোমার বর্ষাটিও আমাদের দিকে ফেলে গেলে ইকরিমা তুমি তো এর আগে কখনও এমনটি করনি तुम्हें तुम पृष्ठ प्रदर्शन करी एवे पालिया जाटपाखी उठपाखिर मत तुम दौड़े पालिया जाबार डने तकालेना एक बार बामे तकालेना मानुष तो पालिया जावर समय माझे मध्य पिछने दिखे तकिए देखे तुम्हें ताओ देखलेना तुम घर देखे मन हिल जान एक हायनार शवक बदरहूद एवं खंडक तीन जुद्धे आदिरतान दंडयुद्धे वर्णना शूनल এবারে এখান থেকে ভয় এবং সাহসিকতা সম্পর্কে আমরা কয়েকটি বিষয়ে উল্লেখ করতে যাচ্ছি ভয় এটি একটি স্বাভাবিক মানবিক অনুভূতি আল্লাহ মহাতালা এই অনুভূতি সহকারে মানুষকে সৃষ্টি করেছেন যে কোনো হুমকি ধামকি বিপদ কিংবা ক্ষতির আশঙ্কায় আমাদের অন্তরে যে নেতিবাচক অনুভূতি এবং আবেগ সৃষ্টি হয় সেটাকে আমরা বলে থাকি ভয় ভয়ের কারণে মানুষ যে বিষয় থেকে বিপদ আঘাত ক্ষতি কিংবা যন্ত্রণা ইত্যাদি আশঙ্কা করে সেগুলো থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করে কিন্তু ভয়ের ক্ষেত্রে মুসলিমদের একটি মূল হচ্ছে যে আল্লা সহ আল্লাহকে অন্য যে কোনো কিছুর থেকে সবচেয়ে বেশি ভয় করতে হবে কোনো বিষয়ের ভয় আল্লা সহ আল্লাহ থেকে বেশি হওয়া যাবে না সাময়িকভাবে একজন ব্যক্তি বিভিন্ন পরিস্থিতির কারণে ভয় ভয়ভীতি অনুভব করতে পারেন কিন্তু এটা সার্বক্ষণিকভাবে তার অন্তরে থাকা চলবে না কারণ সার্বক্ষণিকভাবে ভীত এবং আতঙ্কিত অবস্থায় থাকা এটি কোনো মুসলিম বা মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না একজন ব্যক্তি সর্বাবস্থায় আল্লাহআ ভয় করবেন এবং আল্লাহ সুবাহতআল্লাহকে ভয় করা এটি হচ্ছে তাকোয়া তাকোয়া এই শব্দের অনুবাদের ক্ষেত্রে যদি আমরা বলে থাকি আল্লাহর ভয় তবে সঠিক অনুবাদ হচ্ছে আল্লাহ সুবাহতআ আল্লাহ সম্পর্কে সচেতন থাকা আল্লাহর সচেতনতা এটি হচ্ছে তাকোয়া শব্দের সঠিক ভাবার্থ বুমিনরা অন্য যে কোনো কিছু থেকে আল্লা সুবাহতআর প্রতি সবচেয়ে বেশি ভয় অন্তরী লালন করে থাকেন প্রতি মুহূর্তে ভীত এবং আতঙ্কিত অবস্থায় থাকা এটি হচ্ছে মোনাফিকদের একটি বৈশিষ্ট্য আল্লাহ সুবাহতাল্লাহ কুরআনে বলেছেন ইহা সাবুনাকুল্লা সহ আলাইহিম মুনাফিকরা তারা মনে করে প্রত্যেকটি শব্দ প্রত্যেকটি আওয়াজ তাদের বিরুদ্ধে ভয়ের বিপরীত বিষয় হচ্ছে সাহসিকতা সাহসিকতা দুইভাবে প্রদর্শিত হতে পারে একটি হতে পারে ফিজিক্যাল অ্যাকশন বা শারীরিক কাজের মাধ্যমে আরেকটি হতে পারে মানসিকভাবে অর্থাৎ সঠিক চিন্তা এবং মতামত ধারণ করা এবং সেটিকে প্রকাশ করার মাধ্যমে কঠিন পরিস্থিতিতে হক কথা বলা সঠিক মত এবং সত্য প্রকাশ করা এটিও সাহসিকতার অন্তর্ভুক্ত এবং ওলামায় একরাম অনেক ক্ষেত্রে সঠিক মতামত প্রকাশ করাকে সত্য প্রকাশ করাকে অধিকতর সাহসিকতা বলে উল্লেখ করেছেন রাসুল্ল সাল্লি সালামের একটি হাদিস থেকে আমরা দেখতে পাই তিনি বলেছেন একজন অত্যাচারী বা জালিম শাসকের সামনে দাঁড়িয়ে হক কথা বলা এটি সর্বোত্তম জিহাদের অন্তর্ভুক্ত তিনি সেটাকে সর্বোত্তম জিহাদ বলেছেন ভয়ভীতি থেকে মুক্তির একটি সহজ উপায় হচ্ছে তাকদিরের উপর ইমানকে দৃঢ় করা কারণ আল্লা সুভাহাত আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বেই সমস্ত কিছুর তাকদির লিপিবদ্ধ করেছেন আমাদের মৃত্যু কখন হবে কখন কি বিপদ আসবে সেগুলো তাগদিরে পূর্ব নির্ধারিত আল্লা সুহামাত আল্লাহ যা নির্ধারিত করেছেন সেটা ঘটবেই কেউ সেটাকে বিরত করতে পারবে না আর যেটা তিনি আমার তাকদিরে নির্ধারণ করেননি সারা পৃথিবী মিলে চেষ্টা করলেও সেটা কখনও ঘটাতে পারবে না আমাদের মৃত্যু কখন ঘটবে কিভাবে ঘটবে সেটা সুনির্দিষ্ট এবং সুনির্ধারিত সুতরাং ভয় ভীতি অনুভব করার মাধ্যমে কোনো পরিস্থিতি এড়িয়ে গিয়ে জীবনকে দীর্ঘায়িত করা যাবে না এবং বিরত্ব বা সাহসিকতার কারণেও মৃত্যু এগিয়ে আসবে না সেটা নির্ধারিত সময়েই ঘটবে কাজেই কোনো ব্যক্তি যদি আলোচনা তালা সাক্ষাৎ লাভের জন্য আগ্রহী হয় এবং নিজেকে প্রস্তুত রাখে তাহলে সে কখনও মৃত্যুর ভয়ে ভীত হয় না সেক্ষেত্রে মৃত্যু তার জন্য একটি আনন্দদায়ক বিষয় কাজেই কীভাবে আমরা অন্তর থেকে ভীতি দূর করতে পারি এর থেকে অধিক মনোযোগ প্রদান করা উচিত এই প্রশ্নের দিকে যে আমরা আল্লাহ সুহামতাল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য নিজেদেরকে প্রস্তুত করেছি কিনা যদি আমরা আল্লাহ সুহামত আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পারি তাহলে স্বাভাবিকভাবেই অন্যান্য ভয়ভীতিগুলো আমাদের অন্তর থেকে দূর হয়ে যাবে ভয় এবং সাহসিকতা সম্পর্কে আরেকটি বিষয় আমাদের স্মরণ রাখা প্রয়োজন যেটা আমরা একটু আগেই হাদিসি উল্লেখ করেছি রসল্লাহ সাল্লি সাল্লাম তিনি বলেছেন বীরত্ব এটা নয় যে কাউকে কুস্তিতে হারিয়ে দেওয়া হল বরং প্রকৃত বীর সে যে ক্রোধের সময় রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে সক্ষম মনোবিজ্ঞানের ভাষায় রাগ বা হচ্ছে এমন একটি অনুভূতি যা একজন ব্যক্তিকে একটি ভুল ধারণা প্রদান করে ব্যক্তি মনে করে যে আমি এখন নিজের উপরে পূর্ণ কর্তৃত্বশীল আমি যা ইচ্ছা তাই করতে পারি সে চিৎকার করে চেঁচামেচি করে অনেক সময় অনেক সময় গালাগালিও করতে পারে মূলত রাগান্বিত বা ক্রোধান্বিত হওয়ার মাধ্যমে সে নিজের মেজাজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে অপরদিকে সাহসিকতা হচ্ছে সত্যের উপর পদ থাকা রাসুল্ল সাল্লু আলু আসলামের সঙ্গে পরবর্তী পরবর্তী উল্লেখযোগ্য যে অভিযানে আলির উজ্জ্বাহান অংশগ্রহণ সেটা হচ্ছে হুদাই বিয়ার ঘটনা সেই সময় মুসলিমরা যুদ্ধের জন্য সেখানে এসে উপস্থিত হননি তারা মূলত উমরা করতে এসেছিলেন এমনকি তারা সাথে করে কুরবানির পশিগুলোকে পর্যন্ত নিয়ে এসেছিলেন তাদের সঙ্গে যুদ্ধের কোনো অস্ত্র ছিল না তবে একজন মোসাফির যতটুকু অস্ত্র বহন করে ততটুকু তাদের সঙ্গে ছিল হুদাই বিয়া সম্পর্কে পূর্বের আলোচনাগুলোতে বিস্তারিত আমরা আলোচনা পেশ করেছি এখানে শুধুমাত্র আমরা স্মরণ করিয়ে দিচ্ছি যে হুদাই বিয়ার চুক্তি যিনি লিখেছিলেন মুসলিমদের পক্ষে তিনি ছিলেন আলী ইবনা বি তলিব রাজি আল্লুতাল আনহু যখন চুক্তির আলোচনা হচ্ছিল এবং কাফেরদের পক্ষ থেকে প্রতিনিধি এসে বিভিন্ন ওজোর পেশ করছিল সেখানে আমরা স্মরণ করতে পারি তারা বলছিল যে মুহাম্মাদুর রসুল্লাহ এই অংশটি চুক্তিতে লেখা যাবে না রসুল্লাহ সাল্লি সাল্লাম সে অবস্থায় তাদের আবদার অনুসারে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ এই কথাটি লিখতে আলীকে নির্দেশ প্রদান করলেন আলীর রহিতাহু তিনি মোহাম্মদ রসুল এই কথা কেটে দিতে অপারগতা প্রকাশ করলেন রসুলুল্লাহ সাল্লাহ আসলাম তখন তিনি নিজে আলীকে বললেন যে সেটা কোথায় লেখা আছে আমাকে দেখিয়ে দাও আলী দেখিয়ে দিলেন এবং রসুল্লাহ সাল্লি সাল্লাম তার নিজের হাতে সেটাকে মুছে দিলেন এই ঘটনা থেকে আমরা দেখতে পাচ্ছি যে রসুল্ল সাল্লাহ স্লামের প্রতি আলীর রহিতাহনুর কত ভক্তি এবং শ্রদ্ধা ছিল তিনি এমনভাবে রসুল্লা সাল্লু ইসলামকে সম্মান করতেন যে যে যেখানে রসুল এই কথাটি লেখা রয়েছে সেটা তিনি নিজে মুছে দিতে অস্বস্তি অনুভব করেছিলেন। শেষ পর্যন্ত রাসুল্লাহ সাল্লু আলু সাল্লাম তিনি নিজেই সেটাকে মুছে দিয়েছিলেন হুদয় বিহার চুক্তির কারণে দশ বছরের জন্য কুরাইশ এবং মুসলিমদের মধ্যে যুদ্ধস্থগিত ঘোষণা করা হলো। আল্লাহ সুবাহআলা সেই চুক্তিকে একটি সুস্পষ্ট বিজয় হিসেবে উল্লেখ করে আয়াত নাজিল করেছেন তিনি বলেছেন ফাতাহ মুশ্চয়ই আমি আপনাকে দিয়েছি সুস্পষ্ট বিজয় হুদাই বিহার চুক্তির পর আল্লাহ আয়াত আয়াতনাজিল করে খাইবার বিজয়ের সুসংবাদ মুসলিমদেরকে প্রদান করেছেন এবং খাইবারের পরে অন্যান্য বিজয় এবং গণিমতের সুসংবাদও তাদেরকে প্রদান করেন খাইবারের প্রসঙ্গে আমরা ইহুদিদের অন্যান্য গোত্রগুলো সম্পর্কে আলোচনা করতে চাই বদর উহুদ এবং খন্দক প্রত্যেকটি বড় যুদ্ধের পরে এক একটি ছোট যুদ্ধ সংঘটিত হয়েছে এবং সেগুলো ঘটেছে ইহুদিদের বিরুদ্ধে রাসুল্ল সাল্লাম যখন মদিনায় হিজরত করেছিলেন সেই ক্ষেত্রে তিনি মদিনাতে চুক্তি স্বাক্ষরিত করেছিলেন যে চুক্তি মদিনা সনদ নামে পরিচিত সেখানে ইহুদিদেরকে নিরাপদে মদিনায় বসবাস করার অনুমতি প্রদান করা হয়েছিল তাদেরকে বিভিন্ন ধর্মীয় স্বাধীনতাও প্রদান করা হয়েছিল তবে সেই চুক্তির একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটাও আমাদেরকে মনে রাখতে হবে যে কোনো বিবাদের ক্ষেত্রে চূড়ান্ত বিচারক হিসেবে নির্ধারণ করা হয়েছিল রাসুল্ল সাল্লিয় সাল্লামকে বর্তমান সময়ে অ অনেক সময় মদিনার সনদ ইত্যাদি বিষয়গুলো উল্লেখ করে এবং এর মাধ্যমে তারা ধর্মীয় সম্প্রীতির একটি ভুল ধারণা উপস্থাপন করতে চায় রাসুল্লাহ সাল্ল্লা ভাইলাম যে কোনো বিবাদে হবেন প্রধান বিচারক তিনিই হবেন মীমাংসাকারী আল্লাহর কিতাব অনুসারে তিনি ফয়সালা করবেন এই পয়েন্টকে চুক্তিতে রেখেই রাসুল্লাহ সাল্লাইসাল্লাম ইহুদিদেরকে বসবাস এবং ধর্মীয় স্বাধীনতা প্রদান করেছিলেন কিন্তু পরবর্তী ঘটনা থেকে দেখা যায় ইহুদিরা মোটেও সেই চুক্তির প্রতি শ্রদ্ধাশীল ছিল না বিভিন্ন সময়ে তারা চুক্তির শর্ত ভঙ্গ করেছে মুসলিমদের বিরুদ্ধে ক্রমাগত শত্রুতা এবং বিদ্বেষ প্রকাশ করেছে এমনকি যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হলেই কাফেরদেরকে নানাভাবে মুসলিমদের বিরুদ্ধে উস্কে দিয়েছে এবং সহায়তা প্রদান করেছে তারা অপেক্ষায় থাকত যে যুদ্ধে যদি মুসলিমদের পরাজয় ঘটে বা কোনো বিপদাবদ সৃষ্টি হয় তাহলে তারাও মুসলিমদের উপর চূড়ান্ত আক্রমণ পরিচালনা করবে এক এক সময়ে এক একটি ইহুদি গোত্র বিশ্বাসঘাতকতা করেছে ফলে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা এটি আবশ্যক ছিল যুদ্ধের পরে বন কাইনকার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল উহু যুদ্ধের পরে বন নাজির এবং খন্দকের পরে বন কুইরাজার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং হুদাই বিহা চুক্তির পর আমরা দেখতে পাই খাইবারে চূড়ান্ত অভিযান পরিচালনা করে আরব উপদ্বীপে ইহুদিদেরকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছিল বদরের পরে বন কায়নকা একজন মুসলিম নারীর পোশাক উন্মুক্ত করে তার সম্মান নষ্ট করেছিল এবং সেখানে একজন মুসলিম প্রতিবাদ করতে গিয়ে ইহুদি স্বর্ণকারের কাছে নিহত হয়েছিলেন ফলে সেই ঘটনার প্রেক্ষিতে ইহুদিগোত্র বনু কায়নকার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছিল উহু যুদ্ধের পরে বনু নাজির তারা দুর্গের উপর থেকে একটি পাথর ফেলে দিয়ে রসুল্ল সাল্লাসাল্লামকে হত্যার চক্রান্ত করেছিল ফলে তাদের বিরুদ্ধেও মুসলিমরা অভিযান পরিচালনা করতে বাধ্য হয়েছেন এভাবে খন্দকের সময় বনুকুরাইজা তারা চূড়ান্ত বিশ্বাসঘাতকতা করে চুক্তির সত্ত্ৰ চুক্তির শর্ত ভঙ্গ করে মুসলিমদের বিরুদ্ধে গাফিরদেরকে যুদ্ধের সাহায্য সহযোগিতা প্রদান করে বিশ্বাসঘাতকতা করে ফলে তাদেরকে কিছুতেই রেহাই দেওয়ার কোনো সুযোগ ছিল না খন্দকের যুদ্ধে পরাজিত হয়ে যখন কাফেরা ফেরত যায় সেই অবস্থায় রাসুল্ল সাল্লাইসাল্লাম যুদ্ধক্ষেত্র থেকে ফেরত আসলেন সেই অবস্থায় আল্লাহ সুবাহ আল্লাহ ফেরস্তা জিব্রাহুল্লাহিসাল্লামকে প্রেরণ করলেন এবং জিব্রাহিলাম তিনি বললেন আপনি যুদ্ধের পোশাক খুলে ফেলেছেন অথচ আল্লাহর ফেরিস্তারা এখনও যুদ্ধের পোশাক খুলেননি আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছেন বনুকুরাইজাকে সায়স্তা করতে সেই অবস্থায় মুসলিমরা আবারও বনুকুরাইজের দিকে রওনা হয়ে গেলেন সেই অবস্থায় আলী রাইজ্লানহু তিনি যুদ্ধের বাহিনীর সামনে এসে চিৎকার দিয়ে বললেন হে আমার ইমানি কাফিলার সাথীরা তোমরা এসো বের হও যে সরাব হামজা পান করেছেন অর্থাৎ তিনি শাহাদত বরণ করেছেন আজ আমি সেই সরাব পান করব। অথবা আমি এই কেল্লা বিজয় করে ছাড়বো আজিরাজুল্লানহুর এই উক্তিতে ইহুদিরা ভয় পেয়ে যায় এবং তারা দুর্গের ভেতর থেকে খবর পাঠিয়ে দেয় যে আমরা আত্মসমর্পণ করতে প্রস্তুত রয়েছে। এবং বিচারক হিসেবে সাদ ইবনে মোয়াজের কথা আমরা মেনে নিতে প্রস্তুত রয়েছে। শেষ পর্যন্ত সাদ ইবনে মোয়াজ রাজি লহু তিনি সেই ফয়সালা প্রদান করেছেন যা আল্লাহ সব তাল্লা সাদ আসমানের উপর থেকে অনুমোদন দিয়েছেন সাদ রাজি আলাহ তৌলাহ তিনি সিদ্ধান্ত প্রদান করলেন যুদ্ধ করতে সক্ষম এই ধরনের ইহুদিদেরকে হত্যা করতে হবে তাদের নারী এবং শিশুদেরকে বন্দি করতে হবে এবং তাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে এরপর ইহুদি যোদ্ধাদেরকে বন্দি করা হয় এবং আলী ও জুবাই রাজি আল্লাহ তাল্লাহ আনহুমা তারা তাদেরকে একটি পরীক্ষা খনন করে সেখানে হত্যা করেন এবারে আমরা যাচ্ছি খাইবারের যুদ্ধের বর্ণনার প্রসঙ্গে খাইবারের অবস্থান ছিল মদিনা থেকে সত্তর মাইল দূরে পূর্বে যেই গোত্রগুলোকে বহিষ্কার করে দেওয়া হয়েছিল যেমন বনুন নাজির তারা সেখান থেকে বহিষ্কৃত হওয়ার পর খাইবারে এসে আশ্রয় গ্রহণ করেছিল ফলে খাইবার ছিল ইহুদিদের শক্তির কেন্দ্র এবং সমস্ত চক্রান্তের কেন্দ্র সেখান থেকে তারা বিভিন্ন কূট পরিকল্পনা এবং কৌশল অবলম্বন করে মুসলিমদের ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করত। এবং আরব মুশ্রিকদেরকে মুসলিমদের বিরুদ্ধে উত্তেজিত করতে থাকত রসুল্লাহ সাল্লু আলাইস্লাম সিদ্ধান্ত নিলেন তাদের এই শত্রুতাকে চিরতরে দমন করতে হবে ফলে খাইবারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত তিনি গ্রহণ করলেন এই যুদ্ধে আদি রাইতুল্লা নাহুর সৌর্য এবং বীরত্ব প্রদর্শিত হয়েছে এবং এখানে তার কিছু বিশেষ মর্যাদাও প্রকাশিত হয়েছে চৌদ্দশো যোদ্ধাকে সাথে নিয়ে রসুল্ল সাল্লাহ সাল্লাম খাইবারের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন এবং সেখানে তিনি তাবু স্থাপন করলেন এরপর সেই দুর্গগুলো বিজয় করার জন্য অভিযান শুরু করলেন পারস্য ভাষায় বা ইরানি ভাষায় খাইবার শব্দের অর্থ হচ্ছে দুর্গ মুসলিমরা অভিযান পরিচালনা করলেও সেখানে বিজয় অর্জন করতে পারছিলেন না এই অবস্থায় রসুল উল্লাহ সাল্লাহ আলু তিনি ঘোষণা দিলেন আগামীকালকে আমি যুদ্ধের পতাকা এমন এক ব্যক্তি হাতে প্রদান করব যার মাধ্যমে আল্লাহ আমাদেরকে বিজয় প্রদান করবেন তিনি আল্লাহ ও তার রাসুলকে ভালোবাসেন সেভাবে আল্লাহ ও তার রাসুলও তাকে ভালোবাসেন সুতরাং রসুল্ল্লা সাল্লা সেখানে একটি বৈশিষ্ট্য প্রকাশ করে বললেন তিনি যেভাবে আল্লাহ এবং তার রাসুলকে ভালোবাসেন সেভাবে আল্লাহ এবং তার রাসুলও সেই ব্যক্তিকে ভালোবাসবেন এবং তার মাধ্যমে আগামীকাল আমরা বিজয় লাভ করব। এই বর্ণনা থেকে আমরা দেখতে পাচ্ছি সেখানে বলা হয়েছে আল্লাহ এবং তার রাসুলও তাকে ভালোবাসেন পরদিন সকালে সকলেই তাদের অন্তরে যুদ্ধের পতাকা লাভ করার ইচ্ছা পোষণ করছিলেন এবং আগ্রহ সঙ্গে অপেক্ষা করছিলেন কে হবেন সেই সৌভাগ্যবান ব্যক্তি যাকে রসুল্ল সাল্লাইসাল্লাম যুদ্ধের পতাকা প্রদান করবেন রসুল্ল্লাহ সাল্ল্লা ভাল সাল্লাম পরদিন সকালে বললেন আলী কোথায় বলা হলো তিনি অসুস্থ তার চোখ উঠেছে রসুল্লাহ সাল্লাইসাল্লামের সামনে আলীকে ডেকে আনা হলো সেই অবস্থায় আলীর চোখে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কিছু লালা লাগিয়ে দিলেন সাথে সাথে একটি মসজিদা সংঘটিত হলো এবং আলীর ঈতেলানহু তার অসুস্থতা দূর হয়ে যায় তিনি সুস্থ হয়ে উঠলেন আলীর হাতে যুদ্ধের পতাকা প্রদান করা হলো রসুল্লাহ সাল্লু ভালো সাল্লাম তাকে নির্দেশনা দিয়ে বললেন তুমি সতর্কতার সঙ্গে অগ্রসর হও ওদের আঙিনায় অবতরণ করো এরপর ওদেরকে ইসলামের দিকে আহ্বান করো আল্লাহর হকের প্রতি তাদেরকে সাবধান করে দাও কসম আল্লাহর তোমার মাধ্যমে যদি একটি মানুষও হেদায়ত পেয়ে যায় তাহলে সেটি একটি লাল উটের থেকেও উত্তম হবে আলীর ইসলানহু তিনি সেই দুর্গের দিকে এগিয়ে গেলেন এবং সেখানে গিয়ে তাদেরকে ইসলামের দিকে আহ্বান করলেন ইহুদিরা সেই আহ্বান প্রত্যাখ্যান করলো এবং তারা যুদ্ধের জন্য এগিয়ে আসলো ইহুদিদের মধ্যে একজন ব্যক্তি তার নাম ছিল মারহাব এবং সে তাদের মধ্যে যোদ্ধা বলে পরিচিত ছিল সেই দ্বন্দ্ব যুদ্ধের আহ্বান করলো আলির আজলানু সেই দ্বন্দ্বযুদ্ধের আহ্বানে সারা প্রদান করলেন মারহাব দ্বন্দ্বযুদ্ধের আহ্বান করে কবিতা উড়িয়ে বলছিল খাইবার জানে আমি মারহাব আমি পূর্ণ রণসাজে সজ্জিত যোদ্ধা আমি এক পর খাওয়া পরীক্ষিত যোদ্ধা যখন যুদ্ধ আসে তখন আমি অগ্নিশিখা ছড়াই অগ্নিস্ফুলিঙ্গ ছড়াই আলিরা তলানু পাল্টা জবাব দিয়ে বললেন আমার মা আমার নাম রেখেছেন হায়দার হায়দার অর্থাৎ সিংহ তিনি বলছেন বনের সিংহের মতোই ভয়ঙ্কর দৃষ্টি আমার আঘাতের বদলায় পাল্টা আঘাত হানি আমি পূর্ণতার আলির আজ তালানহ এরপর দন্দ্রযুদ্ধে অবতীর্ণ হলেন এবং তিনি মারহাবকে হত্যা করতে সক্ষম হলেন মুহূর্তের মধ্যেই মুসলিমরা খাইবারে বাকি বিজয় অর্জন করলেন খাইবারের ঘটনায় আলী আলিরাজিউলানহু সম্পর্কে যে দুইটি হাদিস উল্লেখিত হয়েছে সেখান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় এবারে আমরা লক্ষ্য করবো প্রথমত যেই হাদিসে রসুল্লাহ সালাহাল্লাম বলেছেন যে আগামীকাল সকালে এই যুদ্ধের পতাকা এমন এক ব্যক্তির হাতে প্রদান করা হবে যার মাধ্যমে আল্লাহ আমাদেরকে বিজয় দান করবেন তিনি যেভাবে আল্লাহ ও তার রাসুলকে ভালোবাসেন তেমনইভাবে আল্লাহ ও তার রাসুলও তাকে ভালোবাসেন এই হাদিসের অর্থ এবং ব্যাখ্যা জানা কয়েকটি কারণে বেশ জরুরি রাফিদি শিয়ারা তারা এই হাদিসকে ব্যাখ্যা করে বলতে চায় যেন এই হাদিসের মাধ্যমে আলী রাজি উত্তালহুর ইমামতকে উপস্থাপন করা হয়েছে আমাদের এই আলোচনায় আলী রহিতাহুর জীবনে আলোচনার প্রসঙ্গে এ যাবৎ আমরা রাফিদ এ শিয়াদের নিয়ে কোনো আলোচনা উপস্থাপন করিনি এর আগে ওসমান ইবনু আফান রাজিউদ্লানহু তার সাহায্যদের ঘটনায় রাফিদ এ শিয়াদের কিছু প্রসঙ্গ উঠে এসেছিল তবে বিস্তারিতভাবে আলোচনা পেশ করা হয়নি রাফিদি শিয়াদের সম্পর্কে জানা মুসলিমদের জন্য খুবই জরুরি খারিজ ই ফিতনা কিংবা রাফিদ এশিয়া কিংবা আমাদের দেশের যে সকল স্থানে বা ভারতীয় উপমহাদেশে কাদিয়ানি ফিতনা যে সমস্ত স্থানে রয়েছে তাদের ধোকা এবং প্রতারণা থেকে নিজেদের ইমানকে রক্ষা করা অধিক জরুরি রাফিদেশিয়ারা আহলে সুন্নাকে বিভ্রান্ত করার জন্য আহলে সুননার বিভিন্ন হাদিসকে অপব্যাখ্যা করে এবং নিজেদের ভ্রান্ত মতকে প্রতিষ্ঠা করতে চায় তারা বলতে চায় আলী রাইজুলাহনু তিনি ছিলেন একমাত্র বৈধ উত্তরাধিকার খলিফা পদের জন্য এবং তাদের দাবির পক্ষে তারা সুন্না থেকে যে সমস্ত দলিল উপস্থাপন করে তার মধ্যে খাইবারের এই হাদিসটিকে তারা উল্লেখ করে কারণ এই হাদিসে রসুল্লাহ সাল্লি সাল্লাম তিনি বলেছেন যে আল্লাহ এবং তার রাসুলও তাকে ভালোবাসেন খালি চোখে এই হাদিস থেকে দেখা যাচ্ছে যে অন্য কয়েকজন সাহাবি তারা চেষ্টা করেছেন কিন্তু তারা চূড়ান্ত বিজয় অর্জন করতে পারেননি তাদের মাধ্যমে বিজয় আসেনি শেষ পর্যন্ত বিজয় এসেছে আলীর হাত ধরে এর মাধ্যমে তারা আলীকে অন্যান্য সাহাবিদের থেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে চায় আসুন এই বিষয়টিকে একটু বিশ্লেষণের দৃষ্টিতে দেখা যাক আলীর আদিওতলাহ্ন নিঃসন্দেহে একজন উচ্চ মর্যাদাবান সাহাবি এতে কোনো সন্দেহ নেই কিন্তু তিনি একমাত্র খলিফা হবেন এটা কিছুতেই এই হাদিস থেকে প্রমাণিত হয় না প্রথম পয়েন্ট আল্লাহ এবং তার রাসুল তাকে ভালোবাসেন এই কথার অর্থ কি এটাই যে শুধুমাত্র আলীকেই আল্লাহ এবং তার রাসুল ভালোবাসেন আর কাউকে ভালোবাসেন না এটা কখনোই উল্লেখ করা হয়নি যেমন কুরআনে আমরা দেখতে পাই সুরাম আইদা সেখানে আলসুবাহ তাল্লা বলেছেন سَوْوفَيأتِ الَُّ بِقَوْمِ يحبهُم وَيحبّونَهُ أذَِّ على المُؤمنين أذَِّ على المُؤمِنينَ أَعِزَّة علىكافِرينَ يجهِدَ فيِي سَبيل اللههِ وَل يَخافُونَ لَمَةَ হে মুমিনগণ তোমাদের মধ্যে যারা নিজেদের ধর্ম থেকে ফিরে যাবে বা দিন ত্যাগ করবে মোর্তাদ হয়ে যাবে তাদের বিরুদ্ধে অচিরেই আল্লাহ এমন সম্প্রদায় সৃষ্টি করবেন যাদেরকে তিনি ভালোবাসেন এবং তারাও তাকে ভালোবাসে সুতরাং এখানে আল্লাহ সুহামতাল্লাহ জানিয়ে দিচ্ছেন যে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন এরপর আল্লাহ সুহামতাল্লাহ বিভিন্ন বৈশিষ্ট্য উল্লেখ করেছেন যে সেই সমস্ত মুসলিমরা কারা হবে আল্লাহ সুমাতা বলেছেন তারা হবে মুসলিমদের প্রতি বিনয় নম্র কাফিরদের প্রতি কঠোর তারা আল্লাহর পথে জিহাদ করবে এবং কোনো নিন্দুকের নিন্দার পরোয়া করবে না এটা আল্লাহর অনুগ্রহ তিনি যাকে ইচ্ছাদান করেন আল্লাহ প্রাচুর্যদানকারী তিনি মহাজ্ঞানী এভাবে আল্লাহ সুহামতাল্লাহ আরও উল্লেখ করেছেন নিশ্চয়ই আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা তার পথে সারিবদ্ধভাবে লড়াই করে যেন তারা শীসা গলা প্রাচীর অন্যত আল্লাহ সুহামতাল্লাহ আরও উল্লেখ করেছেন তাদেরকে তিনি ভালোবাসেন তিনি বলেছেন আল্লাহ হুইহিবুল মুতাহির আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা পবিত্র পবিত্র লোকেদেরকে আল্লাহ সুহাত ভালোবাসেন সুতরাং আল্লাহ এবং তার রাসুলের ভালোবাসা এটি ব্যাপক এবং অন্যান্য সাহাবায়িকেরম তারও এখানে অন্তর্ভুক্ত রয়েছেন হাদিস থেকে আমরা দেখতে পাই রসুল উল্লাহ সাল্লাইস্লামের কাছে জানতে চাওয়া হয়েছিল যে মানুষদের মধ্যে আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে আপনার সবচেয়ে প্রিয় তিনি বলেছেন আয়েশা এরপরে তাকে জিজ্ঞাসা করা হয়েছে পুরুষদের মধ্যে তখন তিনি বলেছেন তার পিতা অর্থাৎ আউ বকর রাসিদ্দিক রদিয়ালতালহ সুতরাং আল্লাহ এবং তার রাসুল শুধুমাত্র আলীকেই এককভাবে নয় বরং অন্যান্য সাহাবায়কেরামদেরকেও তারা ভালোবাসেন এর সঙ্গে দ্বিতীয় পয়েন্ট তাহলে এখানে বিশেষভাবে এই হাদিসে আল্লাহ এবং তারুল তাকে ভালোবাসবেন এই বিষয়টি উল্লেখের কারণ কি এ প্রসঙ্গে ডক্টর সাল্লাবি উল্লেখ করেছেন আল্লাহ এবং তার্রাসুল তাকে ভালোবাসেন এই বিষয়টি যেই ব্যক্তির মাধ্যমে বিজয় আসবে অর্থাৎ আলীর মাধ্যমে সেখানে পরবর্তী দিন সকালে বিজয় এসেছে সেই বিষয়ের সঙ্গে পরিপূরক বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে কেননা শুধুমাত্র কোনো ব্যক্তির মাধ্যমে বিজয় অর্জিত হওয়া কিংবা দিনের কাজ হলেই সেই ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় কিংবা পছন্দনীয় এটা প্রমাণ হয় না যেমন অন্য হাদিসে এসেছে রসুল্ল সাল্লু আলিয়া সাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ এই দিনের সাহায্য এমনকি ফাজের বা মন্দ ব্যক্তির মাধ্যমেও গ্রহণ করতে পারেন অর্থাৎ মন্দ ব্যক্তিকে দিয়ে আল্লাহ সুমাত দিনের কাজ করিয়ে নিতে পারেন সুতরাং রসুল আল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিস ইয়ফতাহুল্লাহ আল্লাহাহি তার হাতে আল্লাহ আমাদেরকে বিজয় দান করবেন এর সঙ্গে অতিরিক্ত সংযুক্তি অর্থাৎ আল্লাহ এবং তার রাসুল তাকে ভালোবাসেন তিনিও আল্লাহ এবং তার রাসুলকে ভালোবাসেন এই বিষয়ের মাধ্যমে আলী রাজিয়াতোলাহুর উচ্চ মর্যাদাবান হওয়াকে নিশ্চিত করা হয়েছে সার কথা হচ্ছে এই হাদিসের মাধ্যমে আলী রাজিয়া তোলা মর্যাদার বিষয়টি সুনিশ্চিত হওয়া যায় কিন্তু এখান থেকে তিনি নবীজির পরবর্তী খলিফা হবেন বা ইমাম হবেন এই বিষয়টি কিছুতেই প্রমাণিত হয় না আরেকটি বিষয়ের দিকেও লক্ষ্য করা জরুরি রসল্ল্লা সাল্লু আলাইসাল্লাম আলী রাজিয়াল সালুকে যুদ্ধের নির্দেশনা প্রদান করে বলেছেন যে তুমি ধীরে সুস্থে অগ্রসর হও তাদের আঙ্গিনায় অবতরণ করো ইসলামের দিকে আহ্বান করো আল্লাহর হকের প্রতি তাদেরকে সাবধান করো এরপর বলেছেন কসম আল্লাহর তোমার মাধ্যমে যদি একজন ব্যক্তিও হেদায়ত পায় তাহলে সেটি একটি লাল উটের মালিক হওয়ার থেকেও উত্তম হবে যদি একজন ব্যক্তি হেদায়ত পায় তাহলে সেটি লাল উটের মালিক হওয়ার থেকেও উত্তম হবে বর্তমান পৃথিবীতে মুসলিমরা এমন একটি পরিবেশ পরিস্থিতিতে বসবাস করছে যেখানে ইসলাম কায়েম নেই দিন প্রতিষ্ঠিত নেই পরাজিত মানসিকতার কারণে ভ্রান্ত মতবাদের বিস্তার ঘটেছে অনেক মানুষ রয়েছেন যারা শুধুমাত্র ইসলাম প্রচার এবং প্রতিষ্ঠার জন্য মৌখিক বা লিখিত দাওয়াতকেই চূড়ান্ত বলে মনে করে থাকেন তারা জিহাদের কোনো প্রয়োজন আছে বলে মনে করেন না অনেক সময় তারা এই হাদিসকে এভাবে উল্লেখ করে বলেন যে রসুল্লাহ সাল্লু আল্লাহ সাল্লাম আলীকে বলেছিলেন যে একজন ব্যক্তি যদি তোমার মাধ্যমে হেরায়াত পেয়ে যায় তাহলে সেটা লাল থেকে উত্তম হবে এভাবে তারা উদ্ভুতভাবে দাওয়াত এবং জিহাদকে একটা আরেকটার সঙ্গে বিপরীত বলে মনে করে কারণ তারা মনে করে যদি জিহাদ করা হয় তাহলে দাওয়াত কোথায় গেল কারণ যাদের বিরুদ্ধে জিহাদ করা হচ্ছে তারা তো সেখানে মৃত্যুবরণ করলো অথচ এই বিষয়টি যদি ভালো মতো লক্ষ্য করা হয় তাহলে আমরা দেখতে পাই রসুল্লাহ সাল্ল্লা উল্লাহলাম কখন আলীকে এই কথা বলেছেন আলীকে এই নির্দেশ নিয়ে দিয়েছেন যখন আলী যুদ্ধের সাজে সজ্জিত সাহাবা একরম তারাও যুদ্ধের সাজে সজ্জিত রসল সাল্লাহাম তিনিও সেখানে উপস্থিত সুতরাং একটি যুদ্ধ পরিস্থিতি সেখানে চালু রয়েছে এরকম একটি মুহূর্তে রসুল্ল সাল্লাইলাম তাকে আল্লাহর হক এবং ইসলামের দিকে তাদেরকে আহ্বান করার বিষয়গুলো স্মরণ করিয়ে দিয়েছেন সুতরাং সেখানে কিছুতেই দাওয়াত এবং জিহাদ একটি আরেকটির সঙ্গে সাংঘর্ষিক হিসেবে ছিল না সাহাবা ইকরাম এই বিষয়গুলোকে পরিপূরক মনে করতেন জিহাদ হচ্ছে দাওয়াতের সর্বোত্তম মাধ্যম এটি একটি আরেকটির সঙ্গে সাংঘর্ষিক নয় যদি বিষয়টি সাংঘর্ষিক হতো তাহলে আলী আলিরজিতহু যুদ্ধ করতে না গিয়ে তাদেরকে মৌখিকভাবে ইসলামের দিকে আহ্বানের মধ্যেই সীমাবদ্ধ থাকতেন কিন্তু তিনি তা করেননি বরং উভয় বিষয়ের সমন্বয় ঘটিয়েছেন পরবর্তী যেই অভিযানে আলী রাজি আল্লাহান হুরাসুল্লাহ সাল্লাহ ইসলামের সঙ্গে অংশগ্রহণ করেছেন সেটা হচ্ছে মক্কা বিজয় অভিযান মক্কালি জিয়ার আগে রসুল্লা সাল্লাহ সাল্লাম যে কৌশল অবলম্বন করেছিলেন সেটা ছিল অপ্রস্তুত অবস্থায় শত্রুকে আক্রমণ করে হতবুদ্ধি করে দেওয়া এবং আত্মসমর্পণ করতে বাধ্য করা তিনি কোনো রক্তপাত ঘটাতে চাচ্ছিলেন না তিনি জানতেন কোরআশীদের অহংকারী এবং অ্যাগয়েমী প্রকৃতি অস্বভাব সম্পর্কে কাজেই তিনি তাদেরকে সহসা আক্রমণ করে ঘাবড়ে দিতে চাচ্ছিলেন যেন তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয় ফলে কিছুতেই রাসুল্ল সাল্লিয় ইসলাম তাদেরকে আগাম কোনো সংবাদ প্রদান করতে চাচ্ছিলেন না সিরাতের ঘটনা থেকে আমরা স্মরণ করতে পারি একজন সাহাবি হাতিব ইবনে আবি বালতা রাজিউলতাল আহু তিনি নিজের পরিবারের নিরাপত্তার আশঙ্কা করে একটি চিঠি পাঠিয়ে দিচ্ছিলেন কুরাইশদের কাছে সেটা তার ভুল সিদ্ধান্ত ছিল এই বিষয়ে পূর্বে বিস্তারিত আলোচনা হয়েছে রাসুল্ল্লাহ সাল্লাম এই সংবাদ জানতে পারলেন ওহির মাধ্যমে তখন তিনি তিনজন সাহাবীর একটি দলকে পাঠিয়ে দিয়ে নির্দেশ দিলেন যে এক দাসী চিঠি বহন করে এগিয়ে যাচ্ছে তোমরা গিয়ে তাকে আটক করো এবং সেই চিঠি ফেরত নিয়ে আসো সেই তিনজন সাহাবির একজন ছিলেন আলি ইবনাবি তালিব রাদি আল্লানহুম আলী জুবায়র এবং মেঘদাদ রাদি আল্লুতাল্লাহ আনহুম তারা রওনা হয়ে গেলেন ঘোড়ায় চড়ে এবং নির্দিষ্ট স্থানে পৌঁছে সেই মহিলাকে গ্রেফতার করলেন এবং সেই চিঠি নিয়ে ফেরত আসলেন সুতরাং এখানেও আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ অভিযানের দায়িত্বে আলী রাজি আলাহতাল আনহুকে রসদুল্লা সাল্লু আসলাম নিযুক্ত করেছিলেন তিনি সেই দায়িত্ব সফলতার সঙ্গে পালন করলেন মক্কা বিজয়ের পরে কিছু নির্দিষ্ট ব্যক্তির একটি নামের তালিকা ছিল এবং তারা ছিল বর্তমানের পরিভাষায় চিহ্নিত যুদ্ধাপরাধী এবং তাদের অপরাধের মাত্রা এত বেশি ছিল যে মক্কায় সাধারণ ক্ষমা ঘোষণা করা হলেও সেই ব্যক্তিদেরকে ক্ষমার আওতাভুক্ত করা হয়নি বরং তাদের জন্য শাস্তি সুনির্দিষ্ট ছিল এবং রাসুল্ল সাল্লি সাল্লাম তিনি ঘোষণা প্রদান করে বলেছেন কি যদি কাবার গিলাফ ধরেও তারা প্রাণ ভিক্ষা চাইতে থাকে এরপরেও তাদেরকে হত্যা করতে হবে সেই ব্যক্তিদের মধ্যে একজন ছিল হুয়াইরিস ইবনেনাকিদ এই পাপিষ্ঠ ব্যক্তিটি মক্কায় রসুল্ল সাল্লাইসাল্লামকে বিভিন্নভাবে কষ্ট প্রদান করতো রসুল্ল সাল্লাইসাল্লামের হিজরতের পর যখন তার অন্যান্য পরিবারের সদস্যরা হিজরত করেছিলেন ফাতিমা উম্মে কুলসুম জাইনাব রিয়তোলাহা তাদেরকে নিয়ে আসার জন্য রসুল্ল সাল্লাই সাল্লাম মদিনা থেকে উট পাঠিয়ে দিয়েছিলেন তারা সেই উটের উপর পিঠে রওনা হয়েছিলেন সেই অবস্থায় হুয়াইরিস তাদেরকে ধাওয়া করেছিল এবং হুয়াইরিস তাদেরকে বহনকারী সেই উটকে উত্তক্ত করছিল ফলে উটটি লাফিয়ে উঠে এবং উটের উপর থেকে জাইনাব রাজিল তালানহা তিনি পরে গিয়ে আহত হয়েছিলেন মক্কা বিজয়ের পর রসুল্লাহ সাল্লি সাল্লাম এই ব্যক্তির জন্য মৃত্যুদণ্ড ঘোষণা করলেন আলী রাজিউলানহু তাকে গ্রেফতার করেন এবং সেখানে তিনি মৃত্যুদণ্ড কার্যকর করেছিলেন মক্কা বিজয়ের পরে আমরা জানি হুনাইন এবং তায়েব সেখানে অভিযান পরিচালনা করা হয়েছে আলী রাজিউলানহু সেই অভিযানগুলোতেও অংশগ্রহণ করেছেন হুনাইনের যুদ্ধে কঠিন সংঘর্ষ সৃষ্টি হয়েছিল সেখানে আনসার এবং মহাজিররা রসুল্ল সাল্লা সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছেন আলীরাজিৎ লাহু তিনি অত্যন্ত বিচক্ষণ ছিলেন তিনি দেখলেন হাওয়াজিন গোত্রের একজন ব্যক্তি লাল ওটির উপরে বসে আছে এবং সে কালো পতাকা বহন করছে অতীত যুদ্ধের অভিজ্ঞতা এবং কৌশল থেকে আলী বুঝতে পারলেন এই ব্যক্তি হচ্ছে তাদের অন্যতম প্রধান ব্যক্তি এবং সে বাকিদেরকে উস্কেরি এবং তাদেরকে ময়দানে দৃঢ়পদ রাখছে এই অবস্থায় আলী রাজিৎ একজন আনসারি সাহেবের সঙ্গে একত্রে প্রতিপক্ষের সেই সৈনিককে টার্গেট করলেন এবং তাকে ক্রমাগত আঘাত করে উটের পিঠ থেকে মাটিতে ফেলে হত্যা করলেন যেহেতু সে ছিল বাহক ফলে হাওয়াজিন গোত্রের পতাকা মাটিতে ভুলণ্ঠিত হল এবং সৈনিকদের মনোবল ভেঙে গেল মুহূর্তের মধ্যে তারা সেখান থেকে পলায়ন করতে শুরু করল এভাবে আলিরঈতলাহ্নহুর অবদানের মাধ্যমে হুনাইনের যুদ্ধে মুসলিমরা বিজয় অর্জন করলেন হুনাইনের যুদ্ধের পর নবম হিজরির ঘটনা এই সময় রসুদুল্লাহ সাল্লু আলয় সাল্লাম আলী রাজিয়তকে একটি বিশেষ মিশনে পাঠিয়েছিলেন যেহেতু সেই সময়টা ছিল মক্কা বিজয়ের পরবর্তী সময় কাজেই সেই অবস্থায় আরবের অধিকাংশ অঞ্চলে মুসলিমদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে হিজাজের পার্শ্ববর্তী বিভিন্ন গোত্রকে ইসলামের দিকে আহ্বান করা হয়েছিল সেই অবস্থায় একটি প্রধান গোত্র ছিল তাই গোত্র সেই গোত্রে একজন বিখ্যাত ব্যক্তি তিনি ইতিহাসে দানবীর বা দাতা হাতেম নামে পরিচিত হাতেম তাই সেই কোত্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার জন্য আদিরাইতলানহুকে প্রেরণ করা হয়েছিল এবং সেখানে তাদের একটি বিশেষ মূর্তি ছিল যার পূজা তারা করত মক্কা বিজয়ের পরে বিভিন্ন মূর্তিগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছিল আদিরা ইতলানহু সেই অভিযানের দায়িত্বপ্রাপ্ত ছিলেন এবং তার সঙ্গে ছিল দেড়শো মুজাহিদ তাদের মধ্যে একশো জন ছিলেন উটের ওপর সওয়ার এবং পঞ্চাশজন ছিলেন ঘোর সবার যোদ্ধা তারা যুদ্ধের পতাকা বহন করে ফজরে সলাতের সময় সেখানে গিয়ে পৌঁছান এবং সেই মূর্তি ভেঙে ফেলেন এরপর তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয় তাদের যোদ্ধাদেরকে গ্রেফতার করা হয় সেখানে যাদেরকে বন্দী করা হয়েছিল তাদের মধ্যে হাতেম তাইয়ের কন্যা তিনিও ছিলেন আর হাতেমের পুত্র আদি তিনি সেখান থেকে পলায়ন করে শাম বা সিরিয়াতে চলে যান পরবর্তী ঘটনায় আমরা দেখতে পাই আদি ইবনে হাতেম তিনি স্বেচ্ছায় রাসুল্লাহ সাল্লু ইসলামের সঙ্গে সাক্ষাৎ করতে এসে ইসলাম গ্রহণ করেছিলেন এবং তার বোনকে মুক্তি প্রদান করা হয়েছিল তাবুকের ঘটনা নবম হিজবির রজব মাসে তাবুকের যুদ্ধ সংঘটিত হয় এবং এটি রসুল্লা সাল্লাহলামের সিরাতের একটি প্রসিদ্ধ ঘটনা একটি বিরাট অধ্যায় এবং এর উপর বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে রসুল উল্লাহ সাল্লা ভাইসালাম সাহাবায় একরামদেরকে নিয়ে যখন রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে তাবুকিয়ের দিকে রওনা হয়ে গেলেন সেই অবস্থায় তিনি মদিনায় আলী রাজি উল্লানহুকে নিজের স্থলাভিষিক্ত করে গেলেন তাকে মদিনার নারী এবং শিশুদের উপর দায়িত্বশীল নিযুক্ত করে গেলেন এই অবস্থায় যারা মুনাফিক ছিল তারা আলীরাহুর বিরুদ্ধে হিংসা এবং কপটতা এ ধরনের মনোভাব বিস্তারের একটি সুযোগ পেয়ে গেল তারা কটু মন্তব্য করল এবং তারা বলল যে রসুল্লাহ সাল্লাইসাল্লাম আলীকে বোঝা মনে করেছেন ফলে তাকে পেছনে রেখে গেছেন এর মাধ্যমে তারা হিংসা প্রকাশ করছিল আলী আলীরাইজলানহ হয়ে কথা শুনে কষ্ট পেলেন এবং তিনি বললেন সেই আল্লাহর কসম যিনি একটি বীজ এবং শস্যকোনা থেকে বৃক্ষ এবং তুরুলতা সৃষ্টি করেন অর্থ এরপর তিনি বললেন রসুল্ল্লাহ সাল্লি সাল্লাম তিনি আমাকে বলেছেন যে মুমিন রায় আমাকে ভালোবাসবে এবং মুনাফিকরাই আমার প্রতি বিদ্বেষ বা ঘৃণ আপোষণ করবে আলিরান্ন তিনি নবীজির সাথে যুদ্ধে যাওয়ার জন্য ব্যাকুল ছিলেন তিনি রসল্লা সাল্লি আসলামের কাছে গিয়ে উপস্থিত হয়ে বললেন ইয়া রসুল্ল আপনি আমাকে নারী এবং শিশুদের মাঝে রেখে যাচ্ছেন তখন রসল্লাহ সাল্লি আসলাম বললেন হে আলী তুমি কি সন্তুষ্ট নাও যে মোসার কাছে হারুনের যে মর্যাদা আমার কাছে তোমার মর্যাদা ঠিক তেমন অর্থাৎ তুমি আমার কাছে মৌসার কাছে হারুনের সমতুল্য এভাবে রসুল্ল সাল্লাহ সাল্লাম মুনাফিকদের কটুক্তির জবাব প্রদান করলেন এবং আলী আলীরানহুর মর্যাদা স্পষ্ট করলেন অর্থাৎ তাকে কোনো বোঝা হিসেবে কখনোই রেখে যাওয়া হয়নি বরং তিনি একজন উচ্চ মর্যাদাবান সাহাবি মদিনায় তাকে দায়িত্বশীল নিযুক্ত করে রাখার জন্যই রেখে যাওয়া হচ্ছে যেভাবে মোসা আলাহি সাল্লাম যখন তাওরাত কিতাব গ্রহণ করতে গিয়েছিলেন তখন তিনি হারুন আলাহি সাল্লামকে বন ইসরায়েলির উপর দায়িত্বশীল নিযুক্ত করে গিয়েছিলেন এই হাতিস থেকে আমরা দেখতে পাই রাফিদেশিয়ারা আলেসুন্নাকে বিভ্রান্ত করার জন্য বলতে চায় যেন এই হাদিসের মাধ্যমে আলী রাসুল্লাহ সাল্লাইসলামের পর একমাত্র খলিফা হবেন তিনি ইমাম হবেন এই বিষয়গুলো এখানে রয়েছে এটা তারা দাবি করে থাকে কিন্তু এই বিষয়ে ওলামা একরম তারা এর ব্যাখ্যায় কয়েকটি পয়েন্ট উল্লেখ করেছেন তারা বলেছেন এই হাদিস থেকে কিছুতেই প্রমাণিত হয় না যে রাসুল্লাহ সাল্লাহ ভাল্লাসাল্লামের ওফাতের পর আলী ইমাম হবেন বা খলিফা হবেন প্রথম পয়েন্টে তারা এই হাদিসের পটভূমিকে উল্লেখ করেছেন অর্থাৎ রাসুল উল্লাহ সাল্লাহ ভালো মুনাফিকদের কটুক্তির खंडन दे कर एक द्वित पॉइंट इमामनवब्राहिमाउल्ला हादीसे राफिदेशिया दाबे को प्रमाण नहीं बरने आल मर्यादा निश्चित करदेशना प्रदानी सवार उत्तम वमनट बनी सवार मत ही साधारण एधरण को इंगित हादी उल्लेख कर इंगित नहींजी रफात पर खलिफा निषय उल्लेख कर ইয়ম নবী বলেছেন যে হারুন আলাইসাল্লাম তিনি মুসা আলাহিসাল্সলামের পরবর্তীতে বন ইসাইলের নেতা ছিলেন না কেননা তিনি মুসা আলাহিস্লামের জীবদ্দশাতে মৃত্যুবরণ করেছেন মুসা আলাহিস্লামের মৃত্যুর প্রায় চল্লিশ বছর পূর্বে তিনি মৃত্যুবরণ করেছেন এবং এই বিষয়টি পূর্ববর্তী নবীদের ঘটনা দেখানে বর্ণনা করা হয়েছে সেই বর্ণনাগুলোতে এসেছে তিন নম্বর পয়েন্ট রাসুল উল্লা সাল্লাহিসাল্লাম আলী ব্যতীত অন্যান্য সাহাবিদেরকেও হারুন অপেক্ষা উত্তম রাসুলদের সঙ্গে তুলনা দিয়েছেন যেমন বদরের পর যুদ্ধবন্দী প্রসঙ্গে যখন আলোচনা করা হয়েছিল সেই অবস্থায় রসুল্লাস্লা উলাইসাল্লাম আবুবকরকে বলেছেন হে আবু বকর তোমার দৃষ্টান্ত হচ্ছে ইব্রাহিম আলাইস্লামের মতো এভাবে ওমর রাতিয়ালুকে তিনি বলেছেন হে অমর তোমার দৃষ্টান্ত নুহের মতো চার নম্বর পয়েন্ট নবীজির অবর্তমানে মদিনার দায়িত্ব লাভ করা এটা শুধুমাত্র আলী রাজি উল্লাহ্ন তিনি এককভাবে পেয়েছেন এমনটি নয় আগে পরে অন্যান্য আরও অনেক সাহাবি তারা মদিনার দায়িত্বশীল নিযুক্ত হয়েছেন আরেকটি লক্ষণীয় বিষয় আলী রাজিয়া সালাহু তিনি মদিনার সর্বশেষ দায়িত্বশীল নিযুক্ত ব্যক্তি এমনটাও ছিলেন না কেননা রাসুল্ল সাল্লাইসাল্লাম যখন বিদায় হওয়াজে গিয়েছিলেন সেই অবস্থায় ভিন্ন ব্যক্তি মদিনার দায়িত্বশীল ছিলেন সুতরাং তুমি আমার কাছে তেমন যেমনটি মোসার কাছে হারুন ছিলেন এই কথার অর্থ মুনাফিকদের কটুক্তির বিপরীতে আলী রাজি সালাহুর সম্মান এবং মর্যাদা নিশ্চিত করা মোসা আলা সাল্লামের কাজে হারুন আল্লাহি সাল্লাম কীভাবে সাহায্যকারী ছিলেন আমরা দেখতে পাই মূসা আল্লাহি সাল্লাম তিনি আলসু মাহতালার কাছে দোয়া করেছিলেন এবং দোয়া করে বলেছিলেন যেন তাকে সাহায্যকারী নিযুক্ত করা হয় তার নবুয়তের কাজে মোসা আল্লাহ তিনি বলেছেন আমার পরিবারের মধ্য থেকে একজন সাহায্যকারী নিযুক্ত করে দিন আমার ভাই হারুনকে তার মাধ্যমে আমার কোমর মজবুত করুন এবং তাকে আমার কাজে অর্থাৎ নবুয়াতে অংশীদার করে দিন সুতরাং হারুন আলাইসাল্লাম তিনি মোসা আলাহিস্লামের নবুয়তের কাজে অংশীদার ছিলেন আল্লাহ তাল্লাহ সেই দোয়া কবুল করে নিয়েছিলেন এখন এই বিষয়ের প্রেক্ষিতে যদি কেউ বলে যে আলী রদিয়াল্লা তালহু তিনি রসুল্লাস্লামের নবুয়তের কাজে সাহায্যকারী তাহলে নিঃসন্দেহে এটি হবে সুস্পষ্ট কুফুরি আবার এই হাদিসের মাধ্যমে রসুল্ল সাল্লু আলিয়ামের ওফাতের পর আলী এই উম্মার দায়িত্বশীল ইমাম খলিফা কিংবা উত্তরাধিকারী হবেন এটাও প্রমাণিত হয় না কেননা মৌসা আলাহি সাল্লামের আগেই হারুন আল্লাহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন উপরন্তু মৌসা আলাহিস্লামের পর যিনি বন ইসাইলের দায়িত্বশীল নিযুক্ত হয়েছিলেন তিনি কে তিনি হচ্ছেন ইউ সাহেব নুন আলাহি ইসাল্লাম সুতরাং যদি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই হাদিসের মাধ্যমে আলী রাজিয়া সালাহুকে পরবর্তী ইমাম বা খলিফা নিযুক্ত হবেন এই বিষয়ে বুঝাতে চাইতেন তাহলে তিনি এভাবে বলতে পারতেন যে তুমি আমার সাথে মুসার সাথে ইউসাইবনে নুনের সমতুল্য কিন্তু রাসুল্ল সাল্লাইস্লাম তিনি এমনটি বলেননি সুতরাং এই ঘটনা এবং হাদিসগুলোকে উপযুক্ত পরিবেশ এবং প্রেক্ষাপটের সঙ্গে মিলিয়ে আমাদেরকে বুঝতে হবে আল্লাহ সুহামতাল্লাহ এই বিষয়ের সকল বিভ্রান্তি থেকে আমাদেরকে রক্ষা করুন আমিন ওসল আল্লাহ আল্লা সাইদিন মোহাম্মদ ওয়াইলাহি ওসহাবহি আসসাল্লাম আলহামদুলিল্লাহি রব্বিলামিন